আলাইকুম রাহিম আসসালাম আজকের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাদের বক্তা জাকির আব্দুল করিম নায়ে তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন মুম্বাই ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা তার আরো একটা পরিচয় হল তিনি পবিত্র কোরআন সহ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 বিশেষ কিছু ক্ষমতা দিয়ে আর ড জাকির নায়েক সেই ভাগ্যবানদেরই একজন এখন আপনাদের সামনে আসেন ড জাকির আব্দুল করিম নায়েক আলহামদুলিল্লাহ বিসমুল্লা রহমান রহিম ان الدين عند الله الاسلام بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي من لساني يفقهوا قولي شمানেট চেয়ারম্যান আমার গুরুজনরা এবং আমার ভাই ও বোনেরা আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলামের রীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর শান্তি দয়া ও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 নিজের ইচ্ছাকে আল্লাহ সুবানুতালার কাছে সমর্পণ করে দিয়ে শান্তি অর্জন করা পবিত্র কোরআন হল শেষ আসমানী কিতাব আল্লাহ সুবানুতালার আর নাজিল হয়েছিল সর্বশেষ নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লামের উপর পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাস্তবমুখী গ্রন্থ কোরআন মানবতার পক্ষে একটি ঘোষণা কোরআন দয়া ও জ্ঞানের একটি ফোয়ারা অমনোযোগীদের প্রতি একটি সতর্ক বাণী বিপদগামীদের পথপ্রদর্শক সন্দেহবাদীদের জন্য নিশ্চয়তা নিপীড়িতের শান্তনার বাণী আর হতাশাগ্রস্তদের আশার আলো আলোচনা করি যে কেন পশ্চিমারা ইসলাম ধর্ম গ্রহণ করছে একটা গুরুত্বপূর্ণ কারণ হল পশ্চিমের মানুষেরা মুক্তমনের অধিকারী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 एक जोन मानूष इसलम शिक्षा के पचंद कर लेलाम ग्रहण कर तरह पक्षे खुबी कठिन कारण तरह अनेक समस्या रही है जदिलम पचंद कर से समाज के भय पाजता बट करते अर्थनैतिक समस्या होते जीवन विपन्न होते सामाजिक भाव समस्या पड़ते तीन क्यों इसलम पचंद कर इंडिया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 অনেক সময় একটা লেকচারের পর আলহামদুল্লাহ তারা ইসলামকে এতই পছন্দ করেছে যে তখন ইসলাম গ্রহণ করেছে। তবে গম্বেতে কিন্তু এমনটা হয়নি সেখানে লেকচার দেওয়ার পরও বছরের পর বছর অবশেষে এর কারণ কিন্তু নিজে না যে ইসলাম গ্রহণ করে এর কারণ আল্লাহ স্নান তালা তাকে হেদায়ত করেন তাকে সাহস দেন তাহলে প্রথম কারণ হিসাবে আমি বলব পশ্চিমার অনেক বেশি মুক্ত কারণ একই ফ্যামিলিতে বাবা হতে পারেন খ্রিস্টান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 মনে করে বিজ্ঞান হলো মানদণ্ড কোনো কিছুকে বিচার করার সবচেয়ে বড় মানদণ্ড বিজ্ঞান আর আলহামদুলিল্লাহ কোরানে অনেক জায়গায় বিজ্ঞানের কথা বলেছে যদিও কোরআন সায়েন্সের কোন গ্রন্থ না এস এটা হচ্ছে সাইন্স মানে চিহ্ন এস আর ছয় হাজারেরও বেশি সাইন বা আয়াত রয়েছে পবিত্র কোরআনে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 একশো পঁচিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে হাসনা তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত দ্বারা সদুপদেশ দ্বারা এবং ওহাদের সহিত তর্ক করিবে উত্তম পন্থায় সব সময় যুক্তির পক্ষে কথা বলে কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে সুরা বাকার দুইশ বিয়াল্লিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যাতে তোমরা বুঝতে পারো কোরআন চায় মানুষ যেন কোরআন বুঝতে পারে তারপর মেনে নেয় পবিত্র কোরআনে সুরাই ইব্রাহিমের বা নম্বর আয়াতে উল্লেখ আছে ইহা মানুষের জন্য একটা বার্তা যাহাতে ইহা দ্বারা উহারা সতর্ক হয় এবং জানিতে পারে যে তিনি একমাত্র ইলা এবং যাহাতে বোধশক্তি সম্পন্নের উপদেশ গ্রহণ করে। কোরআন বলছে তারা বুঝে শুনেই বিশ্বাস করুক আর আলহামদুলিল্লাহ পশ্চিমের অনেক লোকই পুজো শুনেই কাজ করে এবং তারা সবকিছুতেই প্রশ্ন করে থাকে প্রমাণ না পাওয়া পর্যন্ত তারা সেটা মানবে না এই কারণেই যদি আপনি কোরআন পড়েন কোরআনের মধ্যেও প্রশ্ন এবং উত্তর আছে আর তাই আপনি যদি কোরআন পড়েন সেখানে বলা হয়েছে তা আলু তারা বলে ৩৩২ বার তারা বলে তারা প্রশ্ন করে এছাড়াও কোরআনে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 অথবা কোন উপায়ে আপনার ফিলসফিকে ভুল প্রমাণ করা যায় কিনা এটাকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট পশ্চিমারা ফলসিফিকেশন টেস্টে বিশ্বাস করে আপনি একটা থিওরি আনলেন এবং সেটা আমাদের দিয়ে পরীক্ষা করা কিভাবে আপনার থিওরিকে ভুল প্রমাণ করা যায় প্রথমে থিওরিকে ভুল প্রমাণ করার চেষ্টা করব তারপর পরীক্ষা করব প্রত্যেকদিন মানুষ হাজার হাজার থিওরি আনছে সবকিছু পরীক্ষা করার সময় আমাদের কোথায় এত যদি কোনোভাবে আপনার থিওরিকে ভুল প্রমাণ করা যায় তাহলে সেটাকে আমরা ভুল বলব আর যদি প্রমাণ করতে না পারি তাহলে মেনে নেব এই কারণে অ্যালবার্ট আইনস্টাইন থিওরি অব রিলেটিভিটি আবিষ্কার করে তিনটি উপায় বলেছিলেন যে আমার থিওরি ভুল প্রমাণ করতে হলে এই তিনটা কাজ করতে হবে ভুল প্রমাণ করতে হবে না তাই ছ বছর ধরে তারা পরীক্ষা করল এবং মেনে নিল আর স্বাভাবিকভাবেই তিনি নোবেল পেলেন কোরআন একমাত্র ধর্মগ্রন্থ আর ইসলাম একমাত্র ধর্ম যেখানে আছে ফলসিফিকেশন টেস্ট আর আমি অনেক ফলসিফিকেশন টেস্টের কথা বলেছি আমার ক্যাসেটে ইজ দ্য কোরআন আমি তার মধ্যে থেকে একটা বলবো যেটা পশ্চিমাদেরও সন্তুষ্ট করতে পারবে পবিত্র কোরআনে নিসার বিরাশি নম্বর আয়াতে বলা হয়েছে কানা মিন তারা কেন কোরআনকে গুরুত্ব দেবে না কেন তারা কোরআনকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে না কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসামঞ্জস্য থাকত পরস্পর বিরোধী অনেক কিছু থাকত তাই কোরআনকে ভুল প্রমাণ করতে চাইলে শুধু একটা অসামঞ্জস্য খুঁজে বের করুন কোরআন ভুল প্রমাণিত হবে যদি বলেন কোরআন আল্লাহর বাণী না পরস্পর বিরোধী কিছু বের করুন প্রমাণিত হবে খুবই সোজা কোরআনের মাত্র একটা ভুল খুঁজে বের করুন আর কোরআন ভুল প্রমাণিত হবে খুবই সোজা শুধু কোরআন পড়েন আপনার কয়েকটা দিন সময় লাগবে একটা ভুল বের করেন আমি মেনে নেব যে কোরআন ভুল কোরআনে ফলসিফিকেশন টেস্ট আছে বিভিন্ন সময়ে করোনায় ফলসিফিকেশন টেস্ট করা হয়েছে তবে আজকের দিনে এই টেস্টটা আরো যথার্থ আগেও এই টেস্ট করা যেত তবে এখন আরো ভালোভাবে করা যায় কারণ এটা বিজ্ঞান ও প্রযুক্তির যুগ আগের সময় ছিল সাহিত্য কবিতার যুগ ইত্যাদি সে সময় অন্যরকম ফলসিফিকেশন টেস্ট ছিল আজকের দিনেও করা যায় তবে এই টেস্টটা পশ্চিমাদের সন্তুষ্ট করতে পারবে পশ্চিমারা চেষ্টা করেনি তা কিন্তু নয় ইসলামের অনেক সমালোচনা করেছে কয়েকশ অভিযোগ এসেছে বৈজ্ঞানিক ভুলের অভিযোগ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 লা ইলাহা ই আগেও বলেছিলাম পশ্চিমাদের সমস্যার সমাধান আছে ইসলামে আমাদের হাতে সবগুলো সমস্যার সমাধান ব্যাখ্যা করার সময় নেই আমরা কয়েকটা সমস্যার কথা বলবো এবং তার সমাধান আলোচনা করব আমি বলেছিলাম যে পশ্চিমা বিশ্ব বস্তুবাদের ভিতর ডুবে আছে এটা একটা বস্তুবাদী পৃথিবী যেখানে শারীরিক সুখ দিকে এত বেশি নজর দেয়া হয় যে তারা বস্তুবাদের ভিতর ডুবে থাকে আর কোরণে আছে এর সমাধান পবিত্র কোরআনে শ্রতবার চৌত্রিশ ও পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে সেখানে আছে যে তোমার সম্পদ ব্যয় করো আল্লাহ স্নান তালার পথে এবং সেইসব মানুষকে সতর্ক করে দাও যারা সোনা রূপা পুঞ্জীভূত করে এবং আল্লাহর পথে ব্যয় করে না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 নিজের সম্পত্তি দিয়ে অন্যের সম্পত্তি গ্রাস করবেন বাংলায় এটাকে বলা হয় ঘুষ পবিত্র কূরণে সুরা বাঁকারার ১৮৮ নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমার সম্পদ ব্যয় করো না বিলাসিতার পেছনে এবং তোমার সম্পদ দিয়ে কোনো রকম প্রলোভন দেখিও না বিচারকদের যেটা দিয়ে তুমি অন্যের সম্পদ গ্রাস করতে পারো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 এমনকি তারাও মৃত ভাইয়ের মাংস খায় না তাই পেছন থেকে কাউকে আঘাত করা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান কোরআন বলছে এটা ঘৃণা করো। মত প্রকাশের স্বাধীনতার নামে এই পেছন থেকে আঘাত ও কুচ্ছা রটানো পশ্চিমা বিশ্বের সব জায়গায় এটা পাবেন মানুষ একে অন্যকে অপমান করছে কুচ্ছা রটাচ্ছে আর বলছে এটা মত প্রকাশের স্বাধীনতা পবিত্র কুরাণে সুরাহুমাজার এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়াইলুল লিকুল দুর্ভোগ তাদের যারা পেছন থেকে এবং সম্মুখে লোকে নিন্দা করে আজকের দিনে যে সমস্যার মুখোমুখি আর সমস্যার কারণে অন্যান্য সমস্যাও তৈরি হচ্ছে সেটা হল রিবা অর্থাৎ সুদ আজকের দিনে পশ্চিমের একটি সমস্যা হল রিবা বা সুদ আর আমরা দেখতে পাই যে তারা এই অসুখটাকে পৃথিবীর অন্যান্য জায়গায় ছড়িয়ে দিয়েছে এ শুরু হয়েছিল ইংল্যান্ডে ইংল্যান্ডের রাজার মাধ্যমে তিনি বলেছিলেন যে আমাকে টাকা দাও সে টাকা আমার কাছে থাকবে আর আমি সুদ দেব নির্দিষ্ট একটা সুদ এভাবেই আধুনিক ব্যাংকিং ব্যবস্থা শুরু হয় আর তারা এই অসুখটাকে এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে কোরআন এই রিবাস সম্পর্কে বলেছে রিবাসব্দটা কোরআনে উল্লেখ আছে সব মিলিয়ে আট বার এর উল্লেখ সুরা আল ইমরানের আয়াত নম্বর একশো তিরিশে আছে সুরা নিসার একশো রুমের উনচল্লিশ নম্বর আয়াতে তিনবার সুরা আল বাকার পঁচাত্তর নম্বর আয়ত উল্লেখ আছে আর উল্লেখ আছে সুরা বাকারার দুইশো নম্বর আয়াতে এবং সুরা বাকার দুইশো নম্বর আয়াতে রিবা শব্দটার উল্লেখ করানো আছে সব মিলিয়ে আটবার আর কেন এটা হারাম সেটা আমার লেকচারে বলেছিলাম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 তবে আমি শুধু করেন দুটো আয়াতের অনুবাদ আপনাদের বলব সুরা বাকার দুইশো আটাত্তর ও দুইশো নম্বর নাম্বার বলা হয়েছে যে হে মুমিন গন সুদের যাহা বকেয়া আছে তাহা ছাড়িয়ে দাও যদি তোমরা মুমিন হো আর যদি সুদের বকেয়া না ছাড়ো তবে আল্লাহ ও তার রাসুলের শহীদ যুদ্ধের জন্য প্রস্তুত হও অর্থাৎ কেউ যদি সুদ নেয় বা দেয় আল্লাহ ও রাসুল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন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 সুরালুকানের চোদ্দ নম্বর আয়াত উল্লেখ করা আছে সুরা আল আহকাবের পনেরো নম্বর আয়াত উল্লেখ করা আছে সুরা আল আনামের একশো একান্ন নম্বর অনেক জায়গায় তবে বিশেষ করে বলা হয়েছে সুরা ইসরার আয়াত নম্বর এবং চব্বিশে বলা হয়েছে যে আল্লাহ সবানার ইবাদতের পর পরবর্তী দায়িত্ব বাবা মাকে শ্রদ্ধা করা পবিত্র কোরআনে সুরা ইসরার তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তোমাকে আদেশ দিচ্ছেন আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো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 ভেবে দেখেন কোরআন বলছে আপনার বাবামার মার মধ্যে একজন বা দুজনেই যদি বৃদ্ধ হয়ে যায় তাদের প্রতি উ শব্দটা করতে পারবেন না পশ্চিমা বিশ্বে আপনারা এখন বৃদ্ধাশ্রম যখন বাবা মা হয়ে যাবে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবেন ইসলামে বৃদ্ধাশ্রম নামে কোন কিছু নেই এটা সন্তানের দায়িত্ব আত্মীয় স্বজনের দায়িত্ব বয়স্ক দেখাশোনা করা তাদের সম্মান করতে হবে তাদের ভালোবাসতে তাদের প্রতি হতে হবে আর পশ্চিমা বিশ্বে যেটা হয়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 বিয়ে আপনাকে রক্ষা করে অবাধ যৌনাচার থেকে সমকামিতা থেকে ব্যবিচার থেকে যেটা আমাদের সমাজের জন্য শুধুমাত্র বিয়ে করলেই স্বামী বা স্ত্রী হিসেবে আপনার দায়িত্ব থাকবে শুধুমাত্র বিয়ে আর এই দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ ইসলামে সেজন্য পবিত্র কোরআন বলছে যে বিয়ে করা বাধ্যতামূলক একটি পবিত্র চুক্তিনামা বলা হয়েছে সুরানিস্তার একুষ্ণ আল্লাহ সোবাহ চুরা রুমের একুশ নম্বর আয়তে বলছেন যে আল্লাহ নির্দেশাবলী হচ্ছে যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীদের সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছ থেকে শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন বিয়ে করা ইসলামে বাধ্যতামূলক আজকের দিনে পশ্চিমা বিশ্বে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা প্রাচ্যে এত বড় সমস্যা নয় সেটা হচ্ছে অতিরিক্ত সংখ্যক মহিলা পশ্চিমা বিশ্বে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 আরো কয়েকটি দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যাকে ছাড়িয়ে যাবে এক পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র আমেরিকাতে মেয়েরা সংখ্যায় আটাত্তর লক্ষ জন বেশি ছেলেদের চাইতে শুধুমাত্র নিউ ইয়র্কেই মেয়েরা সংখ্যায় দশ লক্ষ জন বেশি ছেলেদের চাইতে নিউ ইয়র্কের অধিবাসীদের মধ্যে পরিসংখ্যান আমাদের বলছে এক তৃতীয়াংশ হল গে গে অর্থ হল সরমাই অর্থাৎ সমকামী তার মানে পুরুষরা সঙ্গী হিসাবে বেছে নেয় পুরুষকে আড়াই কোটিরও বেশি পুরুষ হল গে সটোমাইট শুধুমাত্র আমেরিকাতে ইউএসএতে এটা একটা সমস্যা আড়াই কোটি দেখা গেছে শুধু ইংল্যান্ডে মেয়েদের সংখ্যা চল্লিশ লক্ষজন বেশি ছেলেদের চাইতে জার্মানিতে মেয়েদের সংখ্যা পঞ্চাশ লক্ষজন বেশি ছেলেদের চাইতে রাশিয়াতে মেয়েদের সংখ্যা নব্বই লক্ষজন বেশি ছেলেদের চাইতে আর আল্লাহ সবান তালায় জানেন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 আছে অথবা সে হবে জনগণের সম্পত্তি হয়তো বলবেন জনগণের সম্পত্তি ডাক্তার জাকি নায়ক একটা খারাপ শব্দ ব্যবহার করছে আমি বলবো সবচেয়ে যে ভদ্র শব্দটা ব্যবহার করতে পারি সেটা হবে জনগণের সম্পত্তি আমি অন্য শব্দ ব্যবহার করতে পারছি না কারণ আমি একজন দায়ী জনগণের সম্পত্তি অন্য কোনো উপায় নেই আর যে কোনো ভদ্র মহিলা বলবেন তিনি প্রথমটাই বেছে নেবেন এমন কোনো পুরুষকে বিয়ে করা যার স্ত্রী আছে জনগণের সম্পত্তি হওয়ার চেয়ে আর আপনারা জানেন পশ্চিমা বিশ্বে এটা খুব কমন মানুষ রক্ষিতা রাখে খুব কমন আমেরিকার পরিসংখ্যান আমাদের বলে যে গড়ে একজন মানুষের জন আলাদা যৌনসঙ্গী থাকে সে একজনকে বিয়ে করার আগ পর্যন্ত জীবনসঙ্গী কারো দশজন কারো বিশ জন কারো ত্রিশ জন কারো হয়তো কম জন বা একজন তবে গড়ে আটজন আলাদা জীবনসঙ্গী থাকে সে একজনকে বিয়ে করে সংসার করার আগ পর্যন্ত रक्षित रखे को समस्या ना अपनी एकजन दस जन बीस त्रिश जन जाुशी रखें समस्या नहीं कंतु जदि को महिला के जिज्ञेस करें जो को महिला एकज रक्षित है तर को सम्मान थके छोटे जाए को थे ना जो से महिला तुलना करें जे महिला हल को लोकर द्वित स्त्री से सम्मान पबा श्रद्धा कर तरह अके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 চুরি ডাকাতি বাড়বে একই রকম থাকবে কার্যকর আইন ইসলামের অর্জন করা যায় আর এই কারণে পশ্চিমাদের অনেকেই ইসলাম গ্রহণ করছে আপনাকে একটা উদাহরণ বেশিরভাগ দর্শনে বেশিরভাগ ধর্মে পশ্চিমা বিশ্বের দেশগুলির সংবিধানে বলে যে আপনি মহিলাদের উত্ত্যক্ত করবেন না তাদের ধর্ষণ করবেন না যদি সংবিধানগুলো দেখে। আমেরিকার আর অন্যান্য ইউরোপিয়ান দেশের যে আপনি মহিলাদের ধর্ষণ করবেন না উত্তক্ত করবেন না ইসলাম আপনাকে পথ দেখায় কিভাবে এই অবস্থা অর্জন করবেন যেখানে লোকজন মেয়েদের উত্তক্ত করবে না ধর্ষণ করবে না ইসলামে হিজাব করার নিয়ম আছে সাধারণত ইসলামী বক্তারা সবসময় মেয়েদের হিজাবের কথা বলে কিন্তু আল্লাহ সবান তালা পবিত্র কোরআনে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 তখন আমি বললাম ভাই তুমি কি করছো ইসলামীটার অনুমতি দেয় না সে আমাকে বলল আমাদের প্রিয় প্রথম দৃষ্টির অনুমতি আছে দ্বিতীয় দৃষ্টি নিষিদ্ধ দৃষ্টির আমাদের অনুমতি আছে দ্বিতীয় দৃষ্টি নিষিদ্ধ এর মানে এই না যে আপনি একটা মহিলার দিকে 10 মিনিট ধরে তাকিয়ে থাকবেন চোখের পলক না ফেলে পলক না ফেলে দশ মিনিট তাকিয়ে থাকা আমাদের নবী যা বুঝিয়েছেন যদি কোন মহিলার দিকে তাকান হঠাৎ করে ওই মহিলার দিকে ইচ্ছে করে আবার তাকাবেন না এর পরের আয়তে বলছে মেয়েদের হিজাব নিয়ে পবিত্রকরণে সুরা নূরের একত্রিশ নম্বর আয়তে আছে মুমিন নারীদিগকে বল দৃষ্টি সংযত ও লজ্জাস্থানের হেফাজত করতে তাহারা যেন যা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত আবরণ প্রদর্শন না করে। তাদের বক্ষদের যেন মাথার কাপড় দ্বারা আবৃত্ত থাকে তাহারা যেন আবরণ প্রদর্শন না করে তাহাদের স্বামী পিতা শ্বশুর পুত্র ভ্রাতুষ্পুত্র ইত্যাদি নিকটাত্মীয় ব্যতীত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 এর বিশেষ অর্থ আছে এক কানে দূর এই কাজটি ইসলাম ধর্ম নিষিদ্ধ আর হিজাব বলতে শুধুমাত্র পোশাককেই বোঝানো হয় না হিজাব বলতে আরো বোঝায় মানুষের আচরণ তার ব্যবহার তার দৃষ্টিভঙ্গি এবং তার অভিপ্রায় কেউ পোশাকের হিজাবের পাশাপাশি চোখের হিজাব থাকবে মনের হিজাব থাকবে চিন্তার হিজাব থাকবে হৃদয়ের হিজাব থাকবে একজন মানুষের হিজাব সেখানেও থাকবে যখন সে কথা বলবে এবং সে চিন্তা করবে আর মেয়েদের হিজাবের কারণের কথা উল্লেখ আছে পবিত্র কোরণেশুরা আহজাবের উনষাট নম্বর আয়াতে হে নবী তোমার স্ত্রীগণ ও মুমিন নারী দিকে বলো যখন তাহারা বাইরে যায় তাহারা যেন চাদর টানিয়ে দেয় যাতে তাদের চেনা সহজ হয়ে যায় কোরণ বলছে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 এই যদি অবস্থা হয় তাহলে তাকে আমি মৃত্যুদণ্ড দেব আজকের দিনে আমেরিকায় পরিসংখ্যান অনুযায়ী পুরো এক বছরে উনিশশো নব্বই সালে এক লক্ষ দুই হাজার পাঁচশো পঞ্চান্নটি ধর্ষণের কেস রিপোর্ট করা হয়েছে যতগুলি কেস রিপোর্ট করা হয়েছে সেসব কেসের মাত্র ষোলো যদি আপনি ওই বছরের ধর্ষণের সংখ্যা জানতে চান এটাকে ছয় দশমিক দিয়ে গুণ করুন তাহলে আপনি দেখবেন ছয় লক্ষ চল্লিশ হাজার নয়শ আটষট্টি ঘটনা ঘটেছে শুধুমাত্র উনিশশো সালে যদি এটাকে বছরের তিনশো দিন দিয়ে ভাগ করেন প্রত্যেক দিন গড়ে উনিশশো সালে এক হাজার সাতশো ছাপ্পান্নটি ঘটনা ঘটেছে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 এই এক ঘন্টার সময়ে চল্লিশটারও বেশি ধর্ষণ হয়ে গেছে ইউএসএন পরিসংখ্যান তার দশ পার্সেন্ট অ্যারেস্ট হয়েছে তার মানে ধর্ষকদের এক দশমিক ছয় হয়েছে যারা অ্যারেস্ট হয়েছে তাদের ফিফটি মুক্তি পেয়েছে বিচার হওয়ার আগেই অর্থাৎ মাত্র দশমিক ধর্ষকের ট্রায়াল হয় তার অর্থ जो मानुष्ठ कर ट्रायल हमारे सम्भवना शिविर खिलाफ कर लरकार शब्दना से लोकगुलो जरा ट्रायल दिए जाए फिफ्टी पार्सेंट शिपायछर कम कारद्ड जदिमिकान आईन सत बचर सश्रम काराद्ड কিন্তু জজ বলে সে প্রথমবার ধর্ষণ করেছে শাস্তিটা একটু কমিয়ে দেই। একটু দেয় ধর্ষণ করল সে একবার ট্রায়ালে আসে আর জজ বলে একটু ধর্ষণ করেছে এটা আমেরিকার এফবিআই আমি একটা প্রশ্ন করি যদি আমেরিকায় ইসলামী শরিয়া প্রয়োগ করা হয় যে যখনই কোনো পুরুষ কোন মহিলাকে দেখবে সে দৃষ্টি নিচু করবে যখনই তার মনে করে খারাপ চিন্তা আসবে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 পশ্চিমা বিশ্বের আরেকটি বড় সমস্যা হল অ্যালকোহলিজম এটা থেকে অন্যান্য সমস্যাও জন্ম নেয় আর পবিত্র কোরআন এর সমাধান দিয়ে বলছে সুরা মাইদার ত্রিশ নম্বর আয়তে উল্লেখ আছে যে হে মুমিনগণ মদ্যপান ও জুয়া ঘৃণ্য বস্তু মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ধারক স্বর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 प्रकृतिक डाके साथ मन बोलना तुम टाओं तुम्हारा करो ना बड़े जो अपनी मदपान कर ब्रेनर यह अंशिए पड़े अलकोहल अलकोहल पानी जामा कपड़े प्रस्रव करा कथा अश्लील भाषा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 হয় ধর্ষক মাতাল থাকে অথবা আক্রান্তজন যে ধর্ষিত হয় সে মাতাল থাকে পঁচানব্বই পার্সেন্টের বেশি আর এর প্রায় সব ঘটনায় হল অজাচার অজাচার কি জানেন অজাচার মানে নিকট আত্মীয় সাথে যৌন কর্ম বাবা ও মেয়ে মা ও ছেলে ভাই ও বোন অজাচার আর এটা তখনই হয় যখন মানুষ মাতাল থাকে বেশিরভাগ ধর্ষণের ঘটনা পঁচানব্বই ভাগের বেশি প্রায় সবগুলোই অজাচার আর তারা তখন মাতাল অবস্থায় থাকে আর করেন অন্যতম একটি কারণ হল অ্যালকোহলিজম এটা খুব বিপজ্জনক রোগ যার কারণ হলো অ্যালকোহলিজম কেউ কেউ হয়তো বলবে ও আমরা তো সোশ্যাল ড্রিঙ্কার সোশ্যাল ড্রিঙ্কার এই মাঝে মধ্যে একটু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 মানুষ অজুহাত ইসলাম গ্রহণ না করার জন্য শুধুমাত্র একটা কারণে ইসলাম গ্রহণ করছেন তা নয় তারা বলে ইসলাম ধর্ম ভালো কিন্তু আমি আমার অ্যালকোহল ছাড়তে পারব না আমি বললাম ঠিক আছে আপনি সিট ছেড়ে দিন আমি লিখে দেব অ্যালকোহল কোন সমস্যা নেই আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করতেও পারেন সির করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না সমস্যা নেই যদি ইসলাম গ্রহণের গ্রহণে পানি একমাত্র বাধা হয় আমি আপনাকে সার্টিফিকেট দেব যে সমস্যা নেই ইসলামের অন্যান্য কর্তব্যগুলো পালন করুন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 সে শুরু করে একজন সোশ্যাল ড্রিঙ্কার হিসেবে আর তাদের মধ্যে অনেকেই হয়ে যায় সে মধ্যপ আর কেউ কেউ হয়তো বলবে যে আমার বাবা একজন সোশ্যাল ড্রিঙ্কার তার ইচ্ছা শক্তির খুব জোর তিনি সপ্তাহে মাত্র এক পেগ বা দুই পেক খান আর তিনি কখনো মাতাল হন না আমি বলব যে কোন মানুষ যে অনেকদিন ধরে অ্যালকোহল পান করে আসছে তাকে জিজ্ঞেস করবেন সে জীবনে কোনোদিন মাতাল হয়েছে কিনা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 প্রিয় নবী আরো বলেছেন বইয়ের তৃতীয় খন্ডে অব্য হচ্ছে অন্যান্য সব অন্যায়ের মূল এটা সব অন্যায়ের মূল মাদকদ্রব্যের জন্য সমাজ আজ এত অন্যায় উত্তক্ত করা ধর্ষণ অশুক আর অনেক কিছু আমাদের নবী বলেছেন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 যারা পরিবেশন করে যারা বিক্রি করে যারা এই মদ বিক্রি থেকে লাভ করে যারা এটা কেনে যারা এটা অন্যের জন্য কেনে এই সব ধরনের মানুষের উপর অভিশাপ থাকে আল্লাহ সুবাহ তালার আর অনেক অসুখ আছে যাতে মানুষ আক্রান্ত হতে পারে যদি দ্রব্য নেয় আমরা একটা আলোচনা করতে পারি মাদক দ্রব্যের ক্ষতিকর দিকের উপরেই যেটা পশ্চিমা বিশ্ব জানে তারা জানে না তা নয় সেজন্য তাদের মধ্যে বিপ্লব হয়েছে কয়েকবার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 মদ খেলে হতে পারে ইউসফ হাজাইটিস গ্যাস্টাইটিস প্যাংকাটাইটিস হেপাটাইটিস তার হতে পারে কার্ডিওমায়োপ্যাথি হতে পারে অ্যানজাইমা হতে পারে হাইপার টেনশন আর্থোসিরোসিস এই সব অসুখই অ্যালকোহলের সাথে যুক্ত তার হতে পারে প্যারাফেল নিউরোপ্যাথি কার্টিক্যাল অ্যাট্রোফি সেরিব্রাল অ্যাট্রোফি যদি মদ পান করে মদের সাথে যুক্ত আছে স্ট্রোক ফিট হয়ে যাওয়া প্যারালাইসিস অ্যাপোপ্লক্সির তার হতে পারে ওয়ার্নো সিনড্রোম এটা এক ধরনের সিনড্রোম যেখানে রোগী তার বর্তমানের সব কথা একেবারে ভুলে যায় আর অতীতের সব কথা তার মনে পড়ে যায় থাইমেন ডেফিসিয়েন্সি হতে পারে অ্যালকোহলের কারণে আরো অনেক অসুখ হতে পারে যেমন প্যালাগ্রা বেরি তার হতে পারে ডেলিরিয়াম ইন্টারমিন্স অপারেশনের পর হতে পারে ইনফেকশন যখন সে এই মদ খাওয়া ছেড়ে দিতে চায় হয়তো তখন তার এই অবস্থায় খুব আধুনিক হাসপাতালেও সে মরে যেতে পারে তার মধ্যে বিভিন্ন অ্যান্ডোক্রাইনাল সমস্যা দেখা দিতে পারে যেমন মিক্সোডিমা হাইপো সিনড্রম তার হেমোটোলিক্যাল ডিজর্ডার ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি যার সাথে আছে মাইক্রোসাইটিকিমিয়া হতে পারে প্লেটলি ডিজর্ডার থ্রাম্বোসাইটোপিনিয়া সাধারণ ঔষধ যেমন ফ্ল্যাটিল বা মেট্রনির জল জাতীয় ঔষধ তার শরীরে কাজ করতে পারে না যদি সে নিয়মিত অ্যালকোহল পান করে যদি কেউ নিয়মিত অ্যালকোহল পান করে তার রোগ প্রতিরোধ ক্ষমতা তার ইমিউনিটি কমে যায় তার বিভিন্ন ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায় ফুসফুসের রোগ এনফেসিমা টার্মিনোটিভার্ক লাং অ্যাবসিস এরকম সময়ে তার কফ রিফ্লেক্স কমে যেতে পারে কফ ফুসফুসে চলে যেতে পারে হতে পারে লাং অ্যাপসিস এনফেসিমা একজন মানুষ এসব রোগে মারাও যেতে পারে আর এই মাদকদ্রব্যের সমস্যা অ্যালকোহল মহিলাদের ক্ষতি করে থাকে একজন পুরুষের সাথে একজন মহিলার লিভারসিরোসিস হওয়ার সম্ভাবনা যদি কোনো মহিলা গর্ভাবস্থায় অ্যালকোহল পান করে তার হতে পারে ফিটা সিন্ড্রম এতে সন্তানেরও ক্ষতি হতে পারে অনেক অসুখ হতে পারে চর্মরোগ হতে পারে যেমন অ্যালোপেশিয়া এক্সিমা প্যারোনিকিয়া সোমোটাইটিস অনেক অসুখ আপনি এই অসুখগুলি লিস্ট করবেন কয়েকদিন আর আলোচনা করবেন কয়েক মাস তবে এখনকার ডাক্তার তারা বলছে মেডিকেল জার্নালে যে অ্যালকোহলিজম একটা অসুখ এটা একটা অসুখ এটা অ্যাডিকশন না আপনার যেমন টাইফয়েড হতে পারে হতে পারে। আর সাধারণত অসুস্থ মানুষ দেখলে আমরা সহানুভূতি দেখাই অসুস্থ মানুষ দেখলে সহানুভূতি দেখায় বেচারা লোকটা টাইফয়েড হয়েছে তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে সে অসুখে পড়ে কষ্ট পাচ্ছে ডাক্তারই আমাদের জানাচ্ছে অ্যালকোহলিজম একটা অসুখ আমি তাদের বলি অ্যালকোহলিজম অসুখ হয়ে থাকলে এটাই একমাত্র অসুখ যা বোতলে বিক্রি হয় এটাই একমাত্র অসুখ যা কিনা বিভিন্ন দোকানে বিক্রি করা হয় এটাই একমাত্র অসুখ যা দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার হাই করে পশ্চিমা সরকারগুলি সহ এটাই একমাত্র অসুখ যার বিজ্ঞাপন দেখানো হয় টেলিভিশনে স্যাটেলাইটে রেডিওতে নিউজ পেপারে আর ম্যাগাজিনে এটাই একমাত্র অসুখ যার কারণে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয় এটাই একমাত্র অসুখ যা পরিবার ধ্বংস করে দেয় এটাই একমাত্র অসুখ যা ভাইরাস বা রোগ জীবাণুতে ছড়ায় না বলা হয়েছে যে। ইহা নয় পবিত্রের কার্য সুতরাং বর্জন করো যাহাতে হাতে তোমরা সফল কাম হও আর ইসলামে এর সমাধানও আছে এমনও হতে পারে যে আপনি এই সমস্যাগুলিতে আকৃষ্ট হতে পারেন যেটা পশ্চিমে আছে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 কেউ যদি বলে আপনি কোথায় যাচ্ছেন উত্তরটা প্রোগ্রাম ব্রেন ওয়াশিংয়ে যাচ্ছি উত্তরটা ভালো শোনায় না সেজন্য লোকে প্রার্থনাকে সালাত বলে আমার তাতে কোন আপত্তি নাই তবে এতে করে সালাতের পুরো অর্থ বোঝায় না সালাতে মনে করি দেওয়া হয় যখন ইমাম সাহেব বিভিন্ন আয়াত পাঠ করেন সুরা ফাতেহার পর তিনি সুরা বাঁকরার একশো অষ্টআশি নাম্বার আয়াত পড়তে পারেন যে তোমার সম্পদ বিচারগণের নিকট পেশ করিও না অর্থাৎ ঘুষ দিও না তিনি সুরা মাইয়াদার নব্বই নাম্বার আয়াত পড়তে পারেন মদ্যপান এবং জুয়া শানের কার্য আমরা প্রোগ্রাম হচ্ছি বার বার কারণ পৃথিবী এমনভাবে আকর্ষণ করে যে তাতে করে হতে পারে যে আমরা বিপথে চলে গেলাম সেজন্য আল্লাহ আমাদের সমাধান দিয়েছেন কিভাবে আমরা সুপথে থাকব সরল পথে থাকব আজকের দিনে পশ্চিমা বিশ্ব ভয় পায় শুধু একটা জিনিসকে পশ্চিমা বিশ্ব সবচেয়ে বেশি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 छड़िए जाए सबकिछ बंद अलकोहल बच बन्ध हो जा चूरीडा खाती बर्षण बंद हो जाग क्या कर पश्चिमा विश्व नेतारा बसिभागल भय पाए मीडिया नियमित भाव इर बिुधे विभिन्न कथा जा टीशन अपनी देखें रेडियो शुरबान मैगजी पढ़व निजेपार इसलमर बिुदे कथा ही जान्दा कर যদি শোনেন কোথাও বোমা বিস্ফোরণ হয়েছে সেটা অবশ্যই এমনকি ওকলাং এর সময় নিউজ পেপারের হেডলাইন ছিলপ্রাচ্যের ষড়যন্ত্র কিছুদিন পর তারা জানতে পারল কাজটা একজন আমেরিকান সৈন্যের এটা খবর কাগজের মাঝখানে এসেছিল হেডলাইন হয়নি মুসলমানরা মৌলবাদী এটা হেডলাইনে আসবে আর আসল খবর থাকবে কাগজের ভিতরে আর এরকম খবরও হয়তো শুনে থাকবেন যে।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 পশ্চিমারা আসছে না পশ্চিমারা ফিরে আসছে ইসলামের দিকে কারণ মানবজাতির সব সমস্যার সমাধান আছে ইসলামে আর শুধুমাত্র পশ্চিমেই নয় ইসলাম শুধুমাত্র পশ্চিমাদের জন্য নয় ইসলাম ধর্ম পুরো মানব জন্য পবিত্র কোরআন শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য নাজির হয়নি শুধু পশ্চিমাদের জন্য হয়নি পবিত্র কুরানে সুরাই ইব্রাহিমের এক নম্বর আয়তে আছে এই কিতাবিহা তোমার উপর অবতীর্ণ করিয়াছি যাহাতে তুমি মানব জাতিকে বাহির করিয়া আনিতে পারো অন্ধকার থেকে আলোকে শুধু মুসলমান আরব পশ্চিমা নয় পুরো মানবজাতিকে জাতিকে আনতে হবে অন্ধকার থেকে আলোকে পবিত্রকোরণেশা বাকার একশো পঁচাশি নম্বর আয়তে আছে রমজান মাস ইহাতে পবিত্রকরণে অবতীর্ণ হইয়াছে সত্যাসত্যের পার্থক্যকারী রূপে সমগ্র মানব জাতির পথের দিশারি রূপে পবিত্র কূরণে সুরা আল জুমার একচল্লিশ নম্বর আয়তে আছে যে আমি তোমার উপর অবতীর্ণ করিয়াছি সত্য কিতাব মানবজাতির জন্য শুধু মুসলমান আরব বা পশ্চিমাদের নির্দেশনার জন্য নয় সমগ্র মানবজাতির জন্য আর মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধুমাত্র মুসলমান বা আরব জাতির জন্য নবীন অথবা শুধু পশ্চিমাদের জন্য নবীন পবিত্র কুরনেসুরা আল আম্বিয়ার একশো সাত নম্বর আয়তে উল্লেখ আছে আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি কেবল রূপে প্রেরণ করিয়াছি সমস্ত জীবজগতের প্রতি রহমত সমস্ত মানব প্রতি রহমত পবিত্র সাবার কুরান আমি তো তোমাকে প্রেরণ করিয়াছি সমগ্র মানবজাতির জন্য তাদের প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে কিন্তু অধিকাংশ মানুষই তাহা জানে না আর এজন্যই ইসলাম ধর্ম শুধুমাত্র পশ্চিমাদের জন্য নয় ইসলাম ধর্ম পুরো মানব জাতির জন্য আর এই কথাটাই একবার ছাপা হয়েছিল প্লেন ট্রুথ ম্যাগাজিনে রেফারেন্স ছিল রিডার্স ডায়জেস্ট অ্যালমাইনাক ইয়ার বুক উনিশশো সালে সেখানে একটা পরিসংখ্যান ছিল প্রধান ধর্মগুলির অনুসারীর সংখ্যা কত হারে বৃদ্ধি পেয়েছে উনিশশো সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত এই পঞ্চাশ বছর সময়ের মধ্যে প্রধান ধর্মগুলির অনুসারীর সংখ্যা কত হারে বৃদ্ধি পেয়েছে এক নম্বরে ছিল ख्रमचल्लिस आज अमेरिका प्रसार सब चीटाम यूरोपे धर्म प्रसार सबसे बेसि से अल्लाह सुबान ठीक पवित्रक्रणे सूरा अल साफे नये नम्बर आयाते सूरा अल तो तेत नम्बर आया যার অর্থ আল্লাহ তার রাসুলকে প্রেরণ করিয়াছেন হৃদায়াত ও সত্যদিন সহ যাতে করে ইসলাম ধর্ম অন্য সব ধর্মের উপরে থাকে অন্য সব মতবাদের উপরে থাকে অন্য সব জীবন দর্শনের উপরে থাকে হতে পারে তা নাস্তিকতা ধর্ম নিরপেক্ষতা মার্কসিজম কমিউনিজম পশ্চিমাবাদ ইসলাম ধর্ম সবার উপরে অবস্থান করে সবার উপরে থাকে সবার উপরে বিজয়ী হয় যদিও মুসরিকগণ ইহা অপছন্দ করে যদিও পূজারীগণ ইহা অপছন্দ করে एक एक ही तृत्य बार्थी अन्य बला पवित्रकुर आया प्रेरण कर हिदायत और सत्यदीन सह जिसके इसलम मतवे थके सब जीवन दर्शन थके हे हिंदू धर्म यहुदी धर्म ख्रीटान धर्म कम्युनिजम धर्मनिरपेक्षता नास्तिकता पश्चिमाबद इसलम सबकि अवस्थान कर सवार सवार विजयी है আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আমাদের এই ইসলাম ধর্ম পুরো পৃথিবীতে বিরাজ করবে আমার কথা শেষ করার আগে পবিত্র কোরআনের আরো একটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছি আমি যেটা আছে সুরা আল ইমরানের উনিশ নম্বর ইসলাম নিঃসন্দেহে ইসলামী আল্লাহর নিকট একমাত্র দিন ও আখরিদা হামিল ধন্যবাদ মিস্টার জাকির নায়েক এবার আমরা শুরু করতে যাচ্ছি প্রশ্ন এবং উত্তর পর্ব শুরু করার আগে আপনাদের কিছু নিয়ম কানুন জানিয়ে দেই। আপনার প্রশ্ন যথাসম্ভব সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন একেবারে অল্প কথায় চেষ্টা করবেন আপনার প্রশ্ন যাতে খুব বেশি বড় না হয়ে যায় আর যদি একটু আর বেশি প্রশ্ন থাকে তাহলে প্রথমে একটা প্রশ্ন করুন অন্যদের সুযোগ দিন তারপর আবার প্রশ্ন করুন প্লিজ আপনাদের কাছে প্রশ্ন লেখা থাকলে সামনে দিতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আমার প্রশ্নটা বহু বিবাহ নিয়ে কোরআনে খুব স্পষ্টভাবে বলা আছে যে বহু বিবাহ স্বীকৃত যদিও এর নিয়ম খুব কঠিন যদিও এর বিচার খুব কঠিন তাই যে পুরুষ একাধিক বিয়ে করছেন তিনি আসলে নিজেকে পরীক্ষায় ফেলছেন আর অন্যদিকে আপনি যে পরিসংখ্যান দিয়েছেন তাতে মনে হয় বহুবিবাহই একমাত্র সমাধান সংখ্যায় বেশি মহিলাদের জন্য মনে হয় বহুবিবাহই একমাত্র সমাধান এখন আমার ধারণা যে পুরুষ যে পুরুষ একাধিক বিয়ে করছেন তিনি আসলে নিজেকে পরীক্ষায় ফেলছেন আপনি কি বলেন বোন আপনি বেশ সুন্দর প্রশ্ন করেছেন আপনি বলেছেন যে কোরআনের নিয়ম অনুযায়ী একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারেন মহিলারা বহু বিবাহ করতে পারেন না তবে পুরুষেরা পারেন মহিলাদের বহুবিবাহ বিবাহ ইসলামে নিষিদ্ধ মহিলারা এটা পারবেন না তবে পুরুষটা পারবেন আর আপনি ঠিকই বলেছেন যে পুরুষ একাধিক বিয়ে করছে সে আসলে নিজেকে পরীক্ষায় ফেলছে আর আমরা সবাই আসলে এখানে পরীক্ষা দিতে এসেছি আল্লাহ বলেছেন আর আপনি ভাবতে পারেন যে আমরা তো কম পরীক্ষা দিয়েও পাশ করতে পারি মানুষ আসলে বোকা তাই বেশি পরীক্ষা দিতে চায় আর আপনি ঠিকই বলেছেন যে একাধিক বিয়ে করছে সে নিজেকে পরীক্ষায় ফেলছে আমি একমত যদি পরীক্ষায় ফেল করেন তাহলে আপনার সমস্যা হবে কিন্তু যদি পাশ করেন তাহলে আপনি পুরস্কার পাবেন কারণ ইসলামে বহু স্বীকৃতি দেওয়া হয়েছে মহিলাদের রক্ষার জন্য। আর সেজন্য সেই ব্যক্তি উত্তম যে স্ত্রীর কাছে ভালো আর একাধিক স্ত্রী থাকলে ন্যায় বিচার করতে হবে যেটা বেশ কঠিন আপনাদের পরিসংখ্যানটা দিয়েছি পৃথিবীতে মহিলার সংখ্যা বেশি তবে আমি অনুপাতটা বলিনি অনুপাতটা হল যে পৃথিবীতে প্রতি এক হাজার পুরুষের জন্য রয়েছে এক হাজার জন করে মহিলা তার অর্থ অর্ধেক পার্সেন্ট প্রতি হাজার পুরুষের জন একাধিক বিয়ে করতে পারবেন এক কথায় অর্ধেক পার্সেন্ট আর তাই আল্লাহ ব্যবধানটা খুব বেশি করেননি অনুপাতটা ওয়ান ফোর না মহিলাদের সংখ্যা চারগুণ বেশি না মাত্র অর্ধেক পার্সেন্ট আর এটা বহুবিবাহ অনুমোদনের একটা কারণ অন্য আরও অনেক কারণ আছে মানুষ আসলে প্রাকৃতিকভাবেই বহুগামী কিন্তু অনেকের শারীরিক চাহিদা বেশি থাকে যেটা পুরুষের মধ্যে বেশি থাকে মহিলাদের চেয়ে এখন সে বাজারে গিয়ে পছন্দ করে রক্ষিতা কিনতে পারে অথবা সে যেটা করতে পারে তা হল একাধিক বিয়ে এভাবে সে দুজনের উপকার করছে নিজের উপকার করছে আর যে মহিলা নিরাপত্তা দরকার তার উপকার করছে ইসলাম আলহামদুলিল্লাহ সবার উপর সুবিচার করছে সবাইকে বলা হচ্ছে না যে আপনি একটার বেশি বিয়ে করেন न्याय विचार करते इनशाल्ला पुरस्कार पाधिक विचार करते सब पा तब न्याय विचार कराधिक वि करें न्याय विचार करते आलमदुल्लाये करते ही और आल्ला तरफ खुशी हबें ना पारें एट फरज नजर करते ही मुस्तााहब ना जो विन न्याय विचार करते आल्ला अवश्य खुशी हे आशा कर उत्तर पे গুড ইভিনিং আমার প্রশ্নটাও বহু বিবাহের উপর ইসলামে জাকাতের আছে। পৃথিবীতে মহিলাদের সংখ্যা বেশি এখন এই সমস্যার সমাধানের জন্য জাকাতের মতো কোন ব্যবস্থা প্রচলন করা যায় কিংক ইউ ভাই আপনি প্রশ্ন করেছেন যে ইসলামে জাকাতের মতো একটা ব্যবস্থা আছে যা দারিদ্র আর অপরাধ কমায় বহুবিবাহের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেই কেন আসলে ব্যবস্থা আছে জাকাতের ক্ষেত্রে আপনি কি করেন আপনার সম্পত্তি শেয়ার করেন ঠিক কিনা বহু ক্ষেত্রে কি করেন স্ত্রীরা স্বামীকে শেয়ার করেন আলহামদুলিল্লাহ যা কাত তার বহু বিবাহের মধ্যে একটা মিল আছে এইভাবে আগে কখনো ভেবে দেখিনি আপনার প্রশ্নই আমাকে দেখালো। আমি এই প্রশ্ন উত্তর শেশনটা বেশ পছন্দ করি আমার কাছে যত বেশি প্রশ্ন আসে আমার উত্তর তত উন্নত হয় আলহামদুলিল্লাহ আর বেশি বেশ সময় আল্লাহ আমার পাশেই থাকেন তিনি আমাকে সাহায্য করেন আলহামদুল্লাহ মানুষ আমাকে যত প্রশ্ন করে আমার মাথা ততই খুলে যায় এই কথাটা আমার পরের লেকচারের সাথে আমি যোগ করবাত আর বহুবিবাহের মধ্যে বেশ মিল আছে আলহামদুলিল্লাহ জাকাতের ক্ষেত্রে সমাধান অতিরিক্ত সম্পদ শেয়ার করতে হবে আর এখানে একজন মহিলা স্বামীকে শেয়ার করলে সেটা সমস্যা অধিকারও রক্ষা করা হচ্ছে আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি তখন বলছিলেন যে পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে আর আল্লাহ কোরআনের কথা বলেছেন আর অবিশ্বাসীরা যেভাবে ইসলাম গ্রহণ করছে তার কারণ হলো হিকমা যেটা আল্লাহ নিজেই দিয়েছেন আমার প্রশ্নটা হল পশ্চিমারা একেবারে নিয়মিতভাবে ইসলামের নামে নিন্দা এবং কুসর হটাচ্ছে আর কিছু কিছু মুসলমানদের ব্যবহার একেবারে ইসলামিক নয় তারপরও অবিশ্বাসীরা কেন ইসলাম এবং কোরআন সম্পর্কে জানতে চায় এর কারণ কি কোন মুসলমানদের ব্যবহার নাকি পশ্চিমা দেশগুলোতে কোন দায়ের আমন্ত্রণ অথবা এখানে কি মানে আল্লাহর দেয়া হৃদয়ের পাশাপাশি অন্য কোনো কারণও কি আছে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন মিডিয়া আর পশ্চিমারা সবসময় ইসলামের বিরুদ্ধে क्यों पश्चिमारादल हिदाय कारण हिदाय सब चे ब कारण दाय कारण ना कि मुसलमान आकृष्ट होता इन ना कि कारण कि ठीक प्रथम कारण हिदाय मना आज के मुसलमान देखे पश्चिमारा इसलमाम ग्रहण करब जमीन यूसुफ इसलमें কোন মুসলমানের সাথে দেখা হওয়ার আগে কোরআনপুরে ভালোই করেছিলাম ওদের আগে দেখলে আমি কখনো ইসলাম গ্রহণ করতাম না এটা তার মুসলমানদের দেখেছিলেন তারাও তো ভালো ছিল না কিন্তু পৃথিবীতে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র মুসলমানদের ভালো ব্যবহার দেখে সেজন্য আমি বলি সাধারণত আমার লেকচারে বলে থাকি ইসলাম ধর্ম ভালো কথা বলে কিন্তু কোনো কোনো মুসলমান তারা ঠকাচ্ছে ঘুষ দিচ্ছে খারাপ কাজ করছে আর এই ক্ষেত্রে আমি বলি प्रत्येक समाज किार्बांगार अनेक मुसलमानी अन्न ठकाय घुस दाय मादकद्रव्य बिक्री अनेक मुसलमान पार्टी मद पानी टेबिले नीचे मीडिया की कुलांगार सामने एने मुसलमान तलांगार तुम्हारे और बर मुसलमान जान प्रत्येक मुसलमान ठक प्रत्येक मुसलमानी मतल प्रत्येक मुसलमानी खराब क्या कर दोषा मीडिया ही তারা এগুলো নিজেদের স্বার্থে করছে এভাবেই তারা আমাদের দেখে থাকে তাই আমি তাদের বলি সামগ্রিকভাবে নয় মুসলমানরা আলহামদুলিল্লাহ আমরা ধর্মীয় ভাবে পান করি না মদ্যপান নিষিদ্ধ আমরাই সবচেয়ে বেশি দান খয়রাত করি কোন অমুসলিমকে আপনি পাবেন না যারা সংযমের কথা বলছে ভদ্রতার কথা বলছে বলছে মানবতার কথা সততার কথা পশ্চিমা মিডিয়া কুলাঙ্গাদের তুলে ধরছে আর বলছে एर मुसलमान तुम उदाहरण हिसाब से मार्सिडिस नतून मडलो देखते जा कल एक जन लोक के गाड़ी चलाते दिल्ली मार्सिडिस गाड़ी जो गाड़ी चलाते जा गाड़ी एक्सिडेंट कर लल आनी का दोष देवें गाड़ी के दोष देवें ना कि ड्राइर के दोष देवें का दोष देवें ड्राइवर के তাহলে গাড়িটা বিচার করতে গেলে ড্রাইভারকে দেখলে হবে না দেখতে হবে গাড়িটাই কি কি আছে গাড়িটা কত ভালো নিরাপত্তার ব্যবস্থা কেমন ব্যবস্থাগুলো কতটা ভালো কেমন তেল লাগে গাড়ির স্পিড কেমন গাড়ির পিক কেমন তাই ইসলামকে বিচার করতে চাইলে বিচার করুন পবিত্র কোরআন এবং সহি হাদিস দিয়ে এর অনুসারীদের দিয়ে নয় তাহলে কেউ কেউ হয়তো ইসলাম গ্রহণ করবে না আবার কেউ কেউ আলহামদুল্লাহ ইসলাম গ্রহণ করবে যদি দেখতে চান যে গাড়িটা কত ভালো চলে एक भलो ड्राइर के गाड़ी बसानदी इसलम के विचार करते चान अनुसारी दिए सब चुनाव श्रेष्ठ मुसलमान प्रिय नबी मोहम्मद सलाम सर्वश्रेष्ठ मुसलमान मुसलमान दे देखे क्यों क्यों इसलम सर जाओ इसलमर का आसार करते चान मूल ग्रंथ दिए विचार कर इल्लाम विपक्ष ठीक बोन अपनारा पलमान रुजदिर मत मानु যে স্যারিক ভার্সেস বইটা লিখেছে যারা বইটা পড়ছেন তারা আর ভালো জানেন আমি বলি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ ইচ্ছা তিনি যা করেন ভালোর জন্যই করেন আলহামদুলিল্লাহ যদিও সে বইটি নবী এবং তার স্ত্রীগণকে ছোট করেছে নওজুবুল্লাহ তারপরও অনেক লোক ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র সালমান রজদির এই বইটির জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ কারো মুখাপেক্ষী নন তিনি শয়তান্ত্রতা নিজের কাজে লাগাতে পারেন তিনি কারো মুখাপেক্ষী নন আলহামদুল্লাহ তিনি কেন মুখাপেক্ষী নন তার ইচ্ছাই পূরণ হবে অনেক লোক মুসলমান হয়েছে শুধুমাত্র সালমান রুজদির কারণে অনেক লোকই অবশ্য ইসলাম গ্রহণ করেনি সেটা আলাদা ব্যাপার তবে অনেক লোকজনই এটা নিয়ে গবেষণা শুরু করল যে সে ভুল করছে ভুল না ঠিক সেটা আমার লেকচারা বলেছি যে মৃত্যুদণ্ড দেওয়াটা ঠিক ছিল না ভুল ছিল কিন্তু লোকজন যখন ভিন্ন ভিন্ন কথা বলতে লাগল পশ্চিমারা তখন এটা দূর করার জন্য রিসার্চ করতে লাগলো। और जब तरह मोहम्मद सलामर जीवन रिसार्च कर लो आल्ला पश्चिम ना कि भूलधारणागुल पश्चिम पुरुषर चाहिए अनेक बस महिला मुसलमान होलम अत्याचार करूष्पी पश्चिमा महिला मुसलमान हम क्यों कारण तवेषणा करवेषणा कर इमामे बार जेमन ग्यारी मिलार जिन्हे मुसलमान आहदोमर पवित्रक्रण के भूल प्रमाण करते चेष्टा कर चेष्टा करें इसलाम ग्रहण करें इसलम गवेषणा कर सत्य आज अन्न रकम आलमदुल्लाह एक, एक एक जन के, तो कुरे। के, कुरे, कुरे। के तो तो तो एक हिदायत करके मुसलमान देखे इसलम धर्म ग्रहण करवेषणा इसलाम ग्रहण करके आक्रमण कर मुसलमान हमारे सब चे बड़ दृष्टान हजरत अमर रजी आल्लाह इसलम सब बड़ शत्रु नबी तख दुआ करमर मध्य एकजुन ऊपर आल्ला खुशी हबें और तरफ एक जन जन इसलम ग्रहण कर आलहमदुल्ला तक जैगे एक कारण मानुष्य समस्या समाधान हम দায়ীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বলি আমার মনে হয় না বিশ্বাস করুন আমার মনে হয় না আমরা মুসলমানরা দায়িত্ব পালন করছি না আসলে ইসলাম এমন একটা ধর্ম যেটা প্রচার করতে হয় পবিত্র কুরানিস আল ইন্দ্রানের একশো দশ নম্বর আয়াতে আছে হে মুসলমানেরা তোমরা শ্রেষ্ঠ মানব জাতির জন্য তা আসিয়াছি কারণ তোমরা সৎকার যে নির্দেশ দাও অসৎকার যে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো आल्ला श्रेष्ठ उम्मत कारण मानुष के भलो क्या खराब क्या प्रत्येक मुसलमान उम्मार जो लज्जार बेपार तब आल्लाज्ञा कर सुराल साफ नये नम्बर आयात सुराल तवर तेत नम्बर आयत और सुराल फात आठाश नम्बर आयाते हैं इसलमतबर्जनावर्जना दिखाई नबीजी हुए क्या पुरस्कार पार्षद पृथ्वी का आंदर कर दायित्व पालन करा मुसलमान रा সবারই উচিত দাওয়ায় নিয়োজিত থাকা কিন্তু খ্রিস্টানরা তাদের দেখেন ষাট হাজারেরও বেশি খ্রিস্টান মিশনারি এখনো পুরো পৃথিবীতে ধর্ম প্রচার করছে আর তাদের হাজার সাহায্য করছে কতজন মুসলমানকে আপনারা পাচ্ছেন ফুল টাইম দায়ী হিসেবে কতজন এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার তবে আল্লাহ আপনি বা আমি থাকি বা না থাকি আল্লাহ পবিত্র কূরণে সুরা মোহাম্মদের আটত্রিশ নম্বর আয়তে বলেছেন যদি তোমরা বিমুখ হও আল্লাহ অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করিবেন এবং তাহারা তোমাদের মত হইবে না আমরা হয়তো ভাবছি আমাদের কাছে বেহেস্তে যাওয়ার চাবি আছে যদি দায়িত্ব পালন না করি আল্লাহ আমাদের জায়গায় বসাবেন অন্য মানুষদের তারা আমাদের মত হইবে না আমরা তো ভাবি যে পশ্চিমার অনেক খারাপ আল্লাহ হয়তো তাদের উপর দায়িত্ব দেবেন আল্লাহ আপনাকে সরিয়ে দেবেন যদি আপনি দায়িত্ব পালন না করেন আল্লাহ আমাকে সরিয়ে দেবেন যদি পালন না করি प्रयोजन नहीं आवर्जना आल्ला दीचन नबीजी पुरस्कार पा दायी करत्य सम्पर्मी अनेक पेचनेम पासमार्क नीचे उम्मा हिसेब् पालन कर किश्य अल्लाम्ला आल्ला तरह हाय दिन सुस्थ दिन क्योंकि सामग्रिक भाव दायर संख्या अनेक कम তাই বোন আমি বলবো যে দাওয়ায় সবচেয়ে বড় কাজ আল্লাহ তার কাজগুলি ঠিকভাবে করিয়ে নেন যদি আমরা অনুসরণ করি তাহলে আরো অনেক দেবেন আশা করি রাসুল্লাহ ধন্যবাদ জাকির নায়ক এই জ্ঞানগর্ভ ও তথ্যবহুল লেকচারের জন্য যেটা এতক্ষণ प्रश्नता हल्के प्रथम अंश मुसलमान दायित्व और करतब्य बर्तमान अनेक पश्चिमाईसलाम ग्रहण करपेक्षा कर पश्चिमारा इसलमाम ग्रहण करपेक्षा कर क्योंकि मुसलमान किूमिका पालन करें तुम प्रश्न करते ब्यापारे मुसलमाना पालन कर ग्रहण के ब्यापारे ए ब्यापारे आनी कि तब और एक विस्तारित जानते चाहिए द्वितीय प्रश्न काब আমি পশ্চিমাদের সাথে কথা বলে দেখেছি যে মাঝে মধ্যে খুবই সমস্যা হয়ে যায় খুব কঠিন হয়ে যায় খুবই কঠিন যখন দেখি যে তাদের কেউ কেউ কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না তারা কোনো ধর্মে বিশ্বাস করে না ঈশ্বরে বিশ্বাস করে না তাই এই জায়গাগুলোতে খুব সমস্যা হয়ে যায় আমার জন্য এদের সাথে কথা বলতে এদেরকে বোঝাতে বা ইসলামের দিকে নিয়ে আসতে হাতে গোনা কিছু মানুষ হয়তো আপনার মতো কেউ একজন তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসতে পারে তাই এ ধরনের ক্ষেত্রে আমাদের কি করা উচিত আরেকটা প্রশ্ন করব আমি আপনার লেকচার শুনেছিলাম আরব আমিরাতে আপনি পরিষ্কার করে বলেছিলেন যে প্রাচ্যে মানে ইন্ডিয়াতে কিছু কিছু লোক আছে যারা নিজেদের খোদা বলে দাবি করে এটা খুব খারাপ কাজ এসব লোকের ক্ষেত্রে আমরা কি করব, তাদের কাছে কোনো ধর্মগ্রন্থ নেই আর ধর্মগ্রন্থ ছাড়াই ধর্মগ্রন্থ ছাড়াই তারা বিভিন্ন বাণী দিচ্ছে আমাদের কাছে কারণ তারা ঈশ্বর আর এই সব ঈশ্বরদেরকে আপনি অন্য অন্য অন্য ঈশ্বরে কিভাবে বিশ্বাস করাবেন ধন্যবাদ ভাই আপনি আসলে তিনটা প্রশ্ন করেছেন প্রথমটা হল দেওয়ার ব্যাপারে ইসলামের প্রসারে একজন মুসলমানের দায়িত্ব কি দ্বিতীয়টা হল যারা কোন ধর্ম বিশ্বাস করে না তাদেরকে আমরা কিভাবে বোঝাবো অর্থাৎ নাস্তিক আর তৃতীয়টা হলো যারা নিজেদের খোদা বলে দাবি করে যেমন ইন্ডিয়াতে এমন খোদাকে কীভাবে বোঝাবো যে খোদা অন্য কেউ প্রথমটার উত্তর আমি দিয়েছি আরেকটু বলি যখন বলছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না তার মানে এই না যে মুসলমানরা কোন কাজই করছে না পশ্চিমা বিশ্বে কিছু ইসলামীয় অর্গানাইজেশন রয়েছে ভালো অর্গানাইজেশন যেমন ইসনা ইকনা আলহামদুল্লাহ তারা কাজ করে যাচ্ছে তবে তাদের যেটা করা উচিত এই অর্গানাইজেশনগুলো না সামগ্রিক মুসলমানেরা তাদের যেটা করা উচিত সেটা করছে না এমন না যে পশ্চিমারা শুধু এই কাজগুলো করবে পুরো মুসলমান উম্মার করা উচিত আমি বলছি না যে শুধু আমেরিকা বা অন্য জায়গায় মুসলমানদের করা উচিত পুরো মুসলিম উমবার করা উচিত আর তাই উম্মা হিসেবে যতক্ষণ আমাদের করা উচিত ততক্ষণ আমরা করছি না তবে বেশ কিছু অর্গানাইজেশন আছে আমি পশ্চিম বিশ্বে অনেকবার গিয়েছি ভাই ইউসুফ ইসলাম তার খুব সুন্দর একটা স্কুল আছে ইসলামের উপর সেরা স্কুলগুলোর একটা ইসলামিক ফাউন্ডেশন আছে লেস্টারে আমেরিকায় আছে ইসনা ইসলামিক সোসাইটি ফর নর্থ আমেরিকা আরও আছে ইকনা ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা আলহামদুল্লাহ বেশ কিছু অর্গানাইজেশন আছে তবে আসলে এই প্রচেষ্টাই যথেষ্ট নয় আরো অনেককে আসতে হবে মাত্র কয়েকজন হলে হবে না দ্বিতীয় প্রশ্নে আসি যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদেরকে কিভাবে বোঝাব আর তৃতীয় হলো নিজেদেরকে যারা খোদা বলে দাবি করে যারা ধর্মগ্রন্থে বিশ্বাস করে না ঈশ্বরে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক আপনার প্রশ্ন হলো কিভাবে তাদের বোঝাব খ্রিস্টান বা হিন্দুরা ধর্মগ্রন্থে বিশ্বাস করে তাদের সঙ্গে ধর্মগ্রন্থে নিয়ে কথা বলা যায় কেমন করে নাস্তিককে বোঝাবেন জানিনা বিকেল আমার লেকচারের সময় আপনি ছিলেন কিনা তখন বলেছিলাম মূল চাবিকাঠির কথা বলা হয়েছে এসো সে কথায় যা তোমাদের এবং আমাদের একই দাওয়ার মূল চাবিকাঠি হল তোমাদের এবং আমাদের মধ্যে একই কথায় এসো সেজন্য ভাই প্রশ্ন করলেন নাস্তিককে কিভাবে বোঝাবো নাস্তিকের সাথে কি কোন মিল রয়েছে কোনো মিল রয়েছে তাহলে কিভাবে একজন নাস্তিককে বোঝাবাস্তিকের সাথে আমার দেখা হলে প্রথমেই তাকে অভিনন্দন জানাই আমি সেই নাস্তিককে অভিনন্দন জানাই আপনি বলতে পারেন কেন আমি একজন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ এই লোকটা খ্রিস্টান তার বাবা খ্রিস্টান বলে এই লোকটা হিন্দু তার বাবা হিন্দু বলে অনেকে মুসলমান তাদের বাবা মুসলমান বলে এই নাস্তিক লোকটা ভাবছে সে হয়তো খ্রিস্টান ঘরে জন্মেছে অথবা হিন্দু ঘরে হিন্দু ঘরে জন্মালে হয়তো ভাবছে এক দেবতা যুদ্ধ করছে দেবতার স্ত্রীকে অপহরণ করা হচ্ছে দেবতা তাকে বাঁচানোর জন্য ছুটে যাচ্ছে আমি যদি বিপদে পড়ি এই দেবতা কিভাবে সাহায্য করবে দেবতাকে ক্রিসে ঝুলিয়ে মারা হচ্ছে সে ভাবছে এই ঈশ্বর কিভাবে তাকে সাহায্য করবে তাই সে এই বিশ্বাস করে না আমি তাকে অভিনন্দন জানাই কেন কারণ ইসলামিক শাহাদার প্রথম অংশটা সে বলে ফেলেছে লাহা কোন ঈশ্বর নাই আমাকে যা করতে হবে পরের অংশটা বলাতে হবে ইল্লাল্লাহ যেটা আমি করব নিঃশাল্লাহ তাহলে আমার অর্ধেক কাজ হয়ে গেছে হিন্দু বা খ্রিস্টান কাকে বোঝাতে হবে তার ঈশ্বরের পূজা করা ভুল আর তারপর তাকে বোঝাতে হবে আল্লাহ স্বানতালার কথা এখানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে সে অলরেডি বিশ্বাস করে কোন ঈশ্বর নাই আমার কাজ এখানে সহজ তাকে অভিনন্দন জানাই লা ইলাহা ঈশ্বর নাই এখন প্রমাণ করতে হবে ইল্ল যেটা আমি করবো আল্লাহ আর এ ব্যাপারে আমার লেকচার পাবেন বিভিন্ন কোরআন কি আল্লাহর বাণী কোরআন আধুনিক বিজ্ঞান নিয়ে কিছু কথা এখন আমি আপনাদের সামনে সংক্ষেপে বলব আমি তাকে প্রথমে বলবো ধরুন আপনার হাতে একটা জিনিস আছে একটা যন্ত্র যেটা পৃথিবীর অন্য কেউ দেখেনি যদি একজন আস্তিকে বলি সেই যন্ত্রটা প্রথমে আপনার হাতে দেয়া হলো আপনার সামনে এই যন্ত্রটা এই জিনিসটা পৃথিবীর অন্য কেউ দেখেনি কেউ না প্রথমে এটা আপনার কাছে নিয়ে আসা হল কে আপনাকে বলতে পারবে সবার আগে এই যন্ত্রটা কিভাবে কাজ করে ভেবে দেখেন তো কে সবার আগে বলতে পারবে কে বলতে পারবে যন্ত্রটা কিভাবে কাজ করে আপনারা কেউ বলতে পারবেন এর প্রস্তুতকারী আর কে বলবেন সৃষ্টিকর্তা যন্ত্রটা যে বানিয়েছে নাস্তিক যে উত্তরী দিক প্রস্তুতকারী সৃষ্টিকর্তা ম্যানুফ্যাকচারার প্রডিউসার মোটামুটি একই কথা মনে রাখবেন যে যন্ত্রটাকেও কেউ দেখেনি সেটা কিভাবে কাজ করে তা বলতে পারবে প্রস্তুতকারী সৃষ্টিকর্তা বা ম্যানুফ্যাকচার এখন তাকে প্রশ্ন করেন বিশ্বজগৎ কোথা থেকে এসেছে সে আপনাকে বলবে যে আধুনিক বিজ্ঞান ছিল একটা প্রাইমারি নেবুলা তারপর সব আলাদা হতে লাগলো তারপর হলো বিগ ব্যান যেটা থেকে তৈরি হলো গ্যালাক্সি গ্রহ আর এই বিশ্বজগৎ সৃষ্টি হল সে আপনাকে বলবে বিগ ব্যানের থিওরি এভাবে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে আপনি তাকে বলবেন কিন্তু এই কথা তো করোনাই বলা আছে ছর আগে সুরাল আমার তিরিশ নম্বর দিলাম। সে আপনাকে এই বিজ্ঞানের থিওরি কথা বলবে যেটা বিজ্ঞান জেনেছে গতকাল গতকাল মানে বছর আগে একশো বছর আগে কোরআন এই কথা বলেছে চোদ্দশ বছর আর এইভাবে কে বলতে পারে সে বলবে এসব আসলে হঠাৎ করে মিলে গেছে আচ্ছা মানলাম এরপর তাকে প্রশ্ন করবেন এখানকার সব বস্তু কি অবস্থায় ছিল বিশ্বজগৎ সৃষ্টির আগে সে বলবে এসব গ্যাস ছিল আপনি তাকে বলবেন পবিত্র করে নুরা ফাসিল্লাহ এগারো নম্বর আয়াতের উল্লেখ আছে সেখানে ছিল ধুম্রপুঞ্জ বিশেষ এবার জিজ্ঞেস করুন ঠিক না ভুল সে তখনই বলবে গ্যাসকে আরো ভালোভাবে বলা যায় ধোঁয়া যদি সে বিজ্ঞান ভালো জেনে থাকে তাকে প্রশ্ন করেন পৃথিবীর আকার কেমন সে বলবে বর্তুল আকার আপনি বলবেন কবে এটা আবিষ্কার করা হয়েছে সে যদি বিজ্ঞান জেনে থাকে তাহলে আপনাকে বলবে পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ফ্রান্সিস ড্রেক নামে এক নাবিক সমুদ্রপথে প্রথম পৃথিবী ঘুরে আসেন আপনি তাকে বলবেন পবিত্র কোরণে সুরা নাজিয়াতে ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে আর এরপর তিনি পৃথিবীকে বানালেন ডিম্বাকৃতি ডিম বলতে বোঝানো হয়েছে উটপাক্ষীর ডিমকে যেটা ঠিক বলের মতো গোল না আপনি তাকে বলবেন কোরআন বলছে পৃথিবী বলের মতো গোল না ছিলেন হয় সে হয়তো এই কথাই বলবে ঠিক আছে এরপর আসে চাঁদের যে আলো সেটা কি নিজের আলো নাকি ধার করা আলো সে হয়তো বলবে ধার করা আলো পবিত্র কোরআনে স্কুল ফুরকানের একষট্টি নাম্বার আয়াতে বলা হয়েছে আমি স্কুলে পড়েছিলাম সূর্য স্থির হয়ে থাকে সে চারপাশে ঘুরে না পবিত্র কোরণেশ্বরাল আম্বিয়া তেত্রিশ নাম্বার বলা হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন দিবস এবং রাত্রি চন্দ্র এবং সূর্য প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে কোরআন বলছে সূর্য তার কক্ষপথে বিচরণ করে স্কুলেটা শিখিনি শিখিনি যে সূর্য বিচরণ করে সূর্য স্থির থাকে সে বলবে বিজ্ঞান কিছুদিন আগে এটা আবিষ্কার করেছে যে সূর্য চারপাশে ঘোরে আর পঁচিশ দিনে সূর্য একটা প্রদক্ষিণ পুরো করে কোরআন কিভাবে কথা বলতে পারলো? তাকে জিজ্ঞেস করেন সে কিছু বলতে পারবে না আর এভাবে কোরআন বলছে বায়োলজির কথা জীবজগতের সৃষ্টি হয়েছে পানি থেকে কে কথা বলতে পারে পানি পানিচক্রের কথা বলেছে কিভাবে পানি উপরে উঠে তারপর মেঘ হয় মেঘ থেকে বৃষ্টি হয় সেই পানি নিচে পড়ে এটাই পানি চক্র। কোরআন বলছে লোনা পানি আর মিষ্টি পানির কথা তিনি দুই দরিয়াকে প্রবাহিত করেছেন মিষ্টি আর লোনা উভয়ের মধ্যে রাখিয়ে দিয়েছেন অনতিক্রম ব্যবধান কোরআনের সুরা ফুরকানের তিপ্পান্ন নম্বর আয়াত এবং সুরা রহমানের উনিশশো বিশ নম্বর আয়াতে আছে কোরআন বলছে জিওলজির কথা আমি কি ভূমিকে শয্যা করি নাই এবং পর্বত সমূহকে এটা সুরা নাবার ছয় এবং সাত নাম্বার হাতে আছে এ কথা কে বলতে পারে আরো বলতে থাকুন এখানে একটা উত্তরই সে দিতে পারে সবকিছু হঠাৎ করে মিলে গেছে থিওরি অব প্রবাবিলিটি এটা হল সম্ভাবনার সূত্র হঠাৎ করে লেগে যাওয়ার সম্ভাবনা ধরুন আমি একটা পয়সা ট্রস করলাম ठीक बल से दुभागे हेडो पड़ते टेस्ट अंदाजना एक भाग टस करनाधेक गुण अर्धेकर्था पचिस पार्सेंट जो, भाग भाग। जो, जो तीन बार टस कर तीन बार ठीक बल से संभवना अर्धेक गुण अर्धेक गुण अर्धेक समान आठ भाग अर्थात बारो दशमिक पांच पार्सेंट एक ही भाव प्रबेबिलिटी थियोरिंग কোরআনকে দেখেন যে পৃথিবীর কতগুলো আকারের কথা একজন মানুষ চিন্তা করতে পারে একজন ত্রিশটার বেশি চিন্তা করতে পারে এটা হতে পারে বর্গাকার হতে পারে চ্যাপটা হতে পারে চতুর্ভুজ হতে পারে আয়তাকার হতে পারে ত্রিশভুজের মতো হতে পারে বর্তুলাকার ৩০টা আকার আর এটা আন্দাজে বলে মিলিয়ে দেবে তার সম্ভাবনা ৩০ ভাগের এক ভাগ চাঁদের আলো তার নিজস্ব কি ধার করা কেউ একজন আন্দাজে বললে তা ঠিক হওয়ার সম্ভাবনা দুই ভাগের এক ভাগ এই দুইটা ঠিক মতো বলার সম্ভাবনা তিরিশ ভাগের এক ভাগ গুণ অর্ধেক সমান ষাট ভাগের এক ভাগ কোন মানুষ আন্দাজে বলবে এই জীবজগত হতে সৃষ্টি হয়েছে যে লোক মরুভূমিতে থাকে সে প্রথমে বলবে বালির কথা কাঠ হতে পারে হতে পারে অন্য কোন বস্তু অ্যালুমিনিয়াম হতে পারে আয়রন আর এখানে মানুষ দশ হাজারটা জিনিসের কথা ভাবতে পারে যা দিয়ে জীবজগত তৈরি হয়েছে এখানে আন্দাজে বললে সেটা ঠিক হওয়ার সম্ভাবনা দশ ভাগের এক ভাগ এই তিনটা উত্তরে ঠিক হওয়ার সম্ভাবনা ত্রিশ ভাগের এক ভাগ গুণ অর্ধেক গুণ দশ হাজার ভাগের এক ভাগ সময় লক্ষ ভাগের ভাগ অর্থাৎ তিনটি বিষয়ের সম্ভাবনা আসলো পয়েন্ট সবগুলো যদি যোগ করে কোরআন হাজারটা কথা বলেছে বিজ্ঞান সম্পর্কে আর ম্যাথামেটিক্স আমাদের বলে যদি পয়েন্ট জিরো জিরো করে আরো পঞ্চাশটা জিরো বসানো হয় সেটার অর্থ জিরোই হয় তাহলে কোরআনে সবকিছুর আন্দাজে বলা হয়েছে তার সম্ভাবনাও জিরো কে এই কথাগুলো বলতে পারে তিনিই বলতে পারেন সৃষ্টিকর্তা প্রস্তুতকারী ম্যানুফ্যাকচার এই সৃষ্টিকর্তাকে আমরা বলি আল্লাহ তারা এটা সংক্ষেপে বললাম বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও কেসের দেখুন কোরআনকে আল্লাহরণী অনেকভাবে প্রমাণ করা যায় যে কোরআন আল্লাহ তৃতীয় প্রশ্নটা হল যে একজন মানুষ খুদাকে কিভাবে বোঝাব যে সে ভুল পথে চলছে ইত্যাদি আমি আমার লেকচারে একটা লিটমাস টেস্টের কথা বলেছিলাম সুরাই ইের এক থেকে চার নম্বর আয়াতে উল্লেখ আছে যে আপনি তাকে বলবেন যদি সে ক্ষোদা হয়ে থাকে সে কি পরীক্ষা পাস করবে মনে করেন কেউ আপনাকে বলল এটা একটা সোনার অলঙ্কার আপনি স্বর্ণকারের কাছে গিয়ে বলবেন একটা লোক আমার কাছে এটা বিক্রি করতে এসেছে আর সে বলছে এটা চব্বিশ ক্যারেট সোনা আপনি স্বর্ণকারের কাছে যাবেন সে অলঙ্কার নিয়ে দেখবে তারপর সেটা কোষ্ঠীপাত ঘষবে তারপর সে রং মেলাবে চব্বিশ ক্যারেটের সাথে মিললে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেটের সাথে উদাহরণস্বরূপ রজনীশ সে নিজেকে ক্ষুদা বলে তাকে সুরা এই ক্লাসের পরীক্ষায় ফেলুন কলহ আল্লাহু আহাতামিয়ালাম আহাত পরীক্ষায় নিয়ে আসুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় রজনীশ কি এক এবং অদ্বিতীয় যে নিজেকে ক্ষতা বলে দাবি করীশুখ্রিস্ট রাম লক্ষণ সবাইকে পরীক্ষা করতে পারেন এখানে হিক্মা দিয়ে তাদের বোঝানো যায় আমি কারো ঈশ্বরকে ছোট করতে চাই না যেমন পবিত্র কোরণেশ্বর নামের একশো আট নম্বর আয়াতে আছে আল্লাহ ছাড়া যাদের তারা ডাকে তাদের গালি দিও না কেননা তারা অজ্ঞানবশত গালি দিবে আল্লাহ তাহলে এই লোকগুলো যারা নিজেদের খোদা বলে দাবি করে তাদের পরীক্ষা করবেন আমি একটা ব্যাপার একটু পরিষ্কার করতে চাই আপনি একটা হাদিস বলেছেন বিয়ে করলে অর্ধেক দিন পূরণ করে আমি যেটা জানতে চাই যে বিয়ে করলেই কি অর্ধেক দিন পূরণ হবে নাকি বিয়ের পুরো প্রক্রিয়াটাই কিভাবে করছেন স্বামী বা স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করছেন মানে পুরো প্রক্রিয়াটাই যেদিন বিয়ে করলেন তারপর থেকে যতদিন বাঁচলেন নাকি শুধু বিয়ে করলেই অর্ধেক দিন পূরণ হবে প্রশ্ন হাদিসের কথা বললেন যে বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয় এখানে কি বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হবে নাকি পুরো প্রক্রিয়াটাই ধরতে হবে বোন আমি আগেও বলেছি মহানবী যখন বলছেন বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয় তিনি বুঝিয়েছেন যে বিয়ে আপনাকে অবাধ যৌনাচার আর ব্যবচার থেকে রক্ষা করে বিয়ে একটা ধারাবাহিক প্রক্রিয়া এর উপর অনেক হাদিস আছে আমাদের প্রিয়নবি বলেছেন যখন বিয়ে করবে তুমি সাধারণত চারটা বিষয় দেখবে সম্পদ সৌন্দর্য আবিজাত আর সদ্গুণ লোকে বিয়ে করার সময় দেখে মেয়েটা বা ছেলেটা সুন্দর কিনা তার কি পরিমাণ সম্পদ আছে কোন পরিবার শেখ বংশ নাকি সৈয়দ বংশ অভিজাত বংশ আর সব শেষে হলো সদ্গুণ মহানবী বলেছেন এই চারটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সদ্গুণ তাই আপনি যখন বিয়ে করতে যাবেন সবকিছু দেখতে হবে আপনি একজন গুণী স্ত্রী বা গুনী স্বামী খুঁজবেন কিভাবে বিয়ে করবেন আমাদের প্রেণবি বলেছেন সবচেয়ে বিয়ে হলো কম খরচ করা হয় পৃথিবীর বিভিন্ন এখানে যেমন রিঙ্গিত তারা অনেক বেশি খরচ করে পবিত্র কোরআনে সুরাই স্টার পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার আয়তে আছে যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই তাই জীবন জীবনসঙ্গী বেছে নেয়া কিভাবে বিয়ে করতে হবে সাধারণভাবে সুননা মেনে এইসবই তারপর কিভাবে সন্তানদের বড় করবেন বিয়ের পর স্ত্রীর প্রতি বিশ্বস্ত হবেন এমন না যে বিয়ের পর আপনি ব্যবচারে লিপ্ত হবেন এইভাবে অর্ধেক দিন পূরণ হবে না মহানবী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে ভালো কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করবেন পবিত্র কর্মরাল উনিশ নম্বর আয়তে আছে তাহার সহিত জীবন জীবনযাপন করবে যদিও তাকে অপছন্দ করো যদিও তাকে অপছন্দ করেন কোরআন বলছে তার সাথে সততার সাথে জীবনযাপন করতে পুরুষরা যৌতুক নেয় প্রাচ্যের দেশ যেমন ইন্ডিয়াতে স্ত্রীদের কাছ থেকে ইসলামে আপনি দেবেন দেনমোহর भलो स्वमी होते विभातियों बेपारे सम्पर्क आज आप सबकि दिन अर्धेक पूरण हो भलोमा हवा भलो बाबा हवा भलो स्वमी हवा भलो स्त्री हवा अपव्य ना हवा यह सबकिचार दूरे थका समकामा अबाध्यौनाचारबकि अर्धेक दिन पूरण हो সেই জন্য আমাদের প্রিয়নী বলেছেন বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয় অর্থাৎ বিয়ে করে যদি ইসলামের সব নিয়মগুলো মেনে চলেন ইনশাল্লাহ আপনার অর্ধেক দিন পূরণ হবে আশা করি হ্যালো আসসালামাইকুম আহমাতাম ডাক আমি আসলে ব্যাপারটা একটু পরিষ্কার করতে চাই আপনি বলেছেন যে পর্ষীয় নেতারা ইসলামকে ভয় পায় আর দেখবেন এমনকি জাহিলিয়ার সময়ও জাহিলিয়ার বিভিন্ন নেতারা ইসলামকে ভয় পেত না এজন্যই জন্যই তারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা আসলে ভয় পেয়েছিল যে যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তাদেরকে বদলাতে হবে পৃথিবীর বেশিরভাগ নেতাই পরিবর্তন মেনে নিতে পারে না তাই সম্ভবত হতে পারে যে পশ্চিমা নেতারা অথবা পৃথিবীর যেকোনো জায়গার নেতারা তারা ইসলাম গ্রহণ করতে ভয় পায় কারণ তারা পরিবর্তনটা মানতে পারে না আর আমার মতে সবচেয়ে বড় পরিবর্তনটা হলো তাদের নিচে নামতে হবে আর এই সব নেতাদের একেবারেই সাধারণ মুসলমান হয়ে চলাফেরা করতে হবে হোক সেটা আমেরিকায় বা পৃথিবীর অন্য কোথাও ভাই আপনি প্রশ্ন করেছেন কেন পশ্চিমা নেতারা ইসলামকে ভয় পায় আর বললেন জাহেলিয়ার নেতারা ইসলামকে ভয় পেত না সরি ভাইয়া আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না আমি দুঃখিত আমি একমত না তখনকার নেতারা সে সময় নবীজির আমলে বড় বড় নেতারা তারা প্রচন্ড ভয় পেত ইসলামকে তারা যে জিনিসটাকে ভয় পেত সেটা হলো ইসলাম আর এই তারা নবীজিকে বলেছিল আমরা তোমাকে রাজা বানাবো আরবের রাজা যদি তুমি এক ইশ্বরের পূজা বাদ দাও তোমাকে পৃথিবীর সবচেয়ে ধনী লোক বানিয়ে দেব মহানবী উত্তরে বলেছিলেন যদি আমার ডান হাতে এনে দাও সূর্য বাম হাতে চাঁদ আমি ইসলামের এই সত্যকে ছাড়ব না সে নেতারা ভয় পেয়েছিল কেন পেয়েছিল জানান তাদের সেই তিনশো তিরিশ দেবদেবী এসব কিছুর বদলে তারা পাবে একজন ঈশ্বরকে তখন মক্কায় কে আসবে কে তখন মক্কায় এসে কাটা করবে তাদের মূর্তির নামে যা বানাই সেগুলো কে কিনবে নেতারা আসলেই খুব ভয় পেয়েছিল পরবর্তীতে আলহামদুলিল্লাহ সত্যেরই জয় হলো তখন তারা মুসলমান হয়েছে এই জন্য কোরআন বলছে প্রথমে গোত্রের নেতাদের বোঝাও কোরআন বলছে প্রথমে গোত্রের নেতাদের বোঝাও যদি তারা মুসলমান হয় অনেকেই তাদের অনুসরণ করবে সেজন্য আমি বলব পশ্চিমা বিশ্বের বেশিরভাগ নেতা ইসলামকে ভয় পায় সবাই না ভালো লোকও কিছু আছে যারা ইসলাম সম্পর্কে ভালো কথা বলে বেশ কিছু নেতা যেমন ব্রুনো চার্লস বেশ কিছু ভালো কথা বলেছেন তার নিয়ত আল্লাহ ভালো জানেন আমি সে ব্যাপারে কিছু জানি না বেশ কিছু মন্ত্রী ইংল্যান্ডের ইসলাম সম্পর্কে ভালো কথা বলেছেন আপনি বলছিলেন যে নেতারা ভয় পায় কেন জানেন আপনি বললেন মুসলমান হওয়া তাদের জন্য খুবই সহজ ব্যাপারটা অত সহজ না ভাই সহজ আমাদের কাছে তাদের কাছে খুবই কঠিন এটা যদি তারা মুসলমান হয় তাদের শূন্য স্থান কে পূরণ করবে বুঝতে পেরেছেন তাহলে যদি কোরাইজদের নেতারা সেই সময় আবু সুফিয়ান বা অন্যান্য নেতারা তারা অনেক ধনী ছিল অনেক ধনী ছিল তারা তারা যদি গ্রহণ করে ইসলাম কে তাদের কুন্নি করবে কারণ ইসলামে সব মানুষই সমান তখন দাসের সাথে কোলাকুলি করতে হবে জীবনটাই পুরো বদলে যাবে তারা ভয় পেয়েছিল যে সবকিছু বদলে যাবে তাহলে তারা ইসলাম গ্রহণ করলে সবাই এক বিশ্বাসে সামিল হল আলহামদুলিল্লাহ নেতারা ভয় পেয়েছিল যে তাদের নিচে নেমে আসতে হবে তারা যেখানে ছিল যে প্রাচুর্যের মধ্যে নেতারা ভয় পেয়েছিল যে তাদের সবকিছু ছাড়তে হবে শুধু ইসলামের বিনিময়ে তবে আল্লাহ তাদের হেদায়ত করেছিলেন তারা আল্লাহর কাছে আখিরতায় প্রাসাদ চেয়েছিল পৃথিবীর প্রাসাদের বদলে আর এ ব্যাপারে সবচেয়ে ভালো উদাহরণটা আবার একজন মহিলাকে দিয়ে তিনি হলেন বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী পবিত্র কোরণেশ্বর তাহরেমের এগারো নম্বর উল্লেখ আছে যে তিনি প্রার্থনা করলেন আল্লাহ সোহান তালার কাছে যে তোমার সন্নিধানে আমার জন্য একটি গৃহ নির্মাণ করো জান্নাতে এই পৃথিবীর সবকিছুর বিনিময়ে তিনি তখন ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের সমগ্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের স্ত্রী তারপরও তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আমি এই পৃথিবীর সব কিছুর বিনিময়ে চাইছি আখিরাতে একটি ঘর জান্নাতে তাই আলহামদুল্লাহ যখন আল্লাহ হেদায়ত করেন সে যত বড় নেতাই হোক না কেন সে ইসলাম গ্রহণ করে পুরুষ আর মহিলার অধিকার সমান কিনা সেটা নিয়ে প্রশ্ন করছি আমরা কোরআন পরে জেনেছি যে পুরুষ আর মহিলার অধিকার সমান আল্লাহ কাছে সমানবী হজরত মোহাম্মদ সাল্লামের হাদিসেও আছে যে বাবার চেয়ে মান অধিকার অনেক বেশি কিন্তু এরপর আকিকার সময় দেখা যায় যে একটা বকরি কোরবানি দেয়া হয় মেয়ের জন্য আর দুইটা দেয়া হয় ছেলের জন্য বোঝানো হচ্ছে যে ছেলেই বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো এই যে আকিকার সময় কেন ছেলের জন্য দুটো বকরি আর মেয়ের জন্য একটা বকরি কোরবানি দেওয়া হয় বোন অনেক সহিদিশ আছে যে ছেলের জন্য একটা বকরিও কোরবানি দেওয়া যায় এটা বাধ্যতামূলক না সহিদিশে আছে একটা বকরি মেয়ের জন্য আর ছেলের জন্য দুটো বকরি তবে একটা বকরিও কোরবানি দেয়া যায় ছেলের জন্য ব্যাপারটা এমন না যে ছেলের জন্য দুটো কোরবানি দেওয়া উচিত তবে এটার কারণ হিসেবে বলতে পারি যে ইসলামে পুরুষ মানুষই রোজগার করে ইসলামে রোজগার করে পুরুষ মেয়েদের বিয়ে হওয়ার আগে দায়িত্ব থাকে বাবার অথবা ভাইয়ের আর তাদের বিয়ে হওয়ার পরে দায়িত্ব থাকে স্বামীর আর সন্তানের তাদের অন্ন বস্ত্র বাসস্থান সবকিছু সংস্থান করার তাই এখানে আলহামদুলিল্লাহ সে যাবতীয় অর্থনৈতিক দায় থেকে মুক্ত তাকে সবাই রক্ষা করছে আলহামদুলিল্লাহ এটা বললাম আমার যুক্তি দিয়ে বলছি না যে এটাই আসল কারণ আল্লাহ মালুম আল্লাহ সেটা ভালো জানেন ছেলের জন্য দুটো বকরি তবে এটাই একমাত্র কারণ না হতে পারে তার আর্থিক অবস্থা বেশ ভালো তাই একজন মানুষ ছেলে হলে বেশি টাকা খরচ করতে চায় এটা হতে পারে একটা কারণ আল্লাহ ভালো জানেন তবে বাধ্যতামূলকভাবে দুটো বকরি ছেলের জন্য এটা কোনো সহিহাদিসে নেই সহিহাদিস বলছে হয় একটা নয় দুটো আর মেয়ে হলে একটা কোনো সমস্যা নেই ইচ্ছে করলে আপনি বেশিও দিতে পারেন ইসলাম সম্পর্কে আমার খুব খারাপ ধারণা ছিল মানে আমি আমি ইসলামকে ঘৃণা করতাম এটা কারণ আমি যে মুসলমানদের দেখেছিলাম তারা ভালো ছিল না আমি মনে করি আমরা যেভাবে অমসলিমদের আপনি যদি ইসলামের কথা বলেন তাহলে বলবো হ্যাঁ এটা খুব ভালো একটা ধর্ম একমাত্র সত্য ধর্ম কিন্তু সবসময় অন্যের সমালোচনা করাটা কি ঠিক মানে এভাবে কথা বলাটা ঠিক না পশ্চিমাদের এত বেশি সমালোচনা করা আপনি যেসব আক্রমণ কেন এবং আরেকটা ব্যাপার হলো মহিলাদের আপনি বললেন যে হ বলে যে ইসলামে মহিলাদেরকে ছোট করে দেখে কোরআনে অনেক কথা বলা হয়েছে পুরুষ এবং মহিলাদের সম্পর্কে কিন্তু পুরুষদের সম্পর্কে যেগুলো বলা হয়েছে সেগুলোকে সবাই এগিয়ে যাচ্ছে আর মহিলাদের জন্য যা কিছু বলা হচ্ছে সেগুলোকে সবাই খুব কড়াকড়ি ভাবে দেখছে আপনি একটু আগে বললেন গুনী স্বামী এবং গুনী স্ত্রীর কথা কিন্তু আমি যেরকম বিভিন্ন বই পড়ি সেখানে লেখা থাকে শুধু গুনপতি স্ত্রীর কথা আর শুধু বলা হচ্ছে মহিলাদের কি কি করা উচিত এমনটা কেন হচ্ছে এসব আমরা করি বলেই অনেক অমুসলিমদেরকে বোঝানো কঠিন হয়ে যায় এখানে উদাহরণ হিসেবে বলি যে আমি শুনেছি যে রাসুল্লা সাল্লাম তার বিভিন্ন করতেন। তাহলে আমাদের বইগুলো কেন কথাই বলে যে কিভাবে একজন ভালো স্ত্রী হওয়া যায় কেন একথা কেউ বলে না যে কিভাবে একজন ভালো স্বামী হওয়া যায় আহ সব জায়গায় সব কিছুতেই মহিলাদের কথা বলা হচ্ছে মহিলাদের এটা করা উচিত ওটা করা উচিত ইসলাম ভামে একথাই বলছে আর এভাবেই মুসলিমদের দূরে সরিয়ে দিচ্ছি বোন আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন খুব প্রাসঙ্গিক যে আলহামদুলিল্লাহ তিনি রিভার্ট হয়েছেন আমি তাকে অভিনন্দন জানাই আলহামদুলিল্লাহ আর বললেন যে মুসলমানদের সম্পর্কে তার খুব খারাপ ধারণা ছিল আমি আগেও বলেছি অনেক মানুষ কিছু মুসলমানকে দেখে কখনোই মুসলমান হতে চাইবে না আমি কথা আগে বলেছি আলহামদুল্লাহ আল্লাহ তাকে হৃদায়ত করেছেন আর তিনি মুসলমান হয়েছেন আর তিনি বলছিলেন কিভাবে পশ্চিমাদের সাথে কথা বলা উচিত আমাদের আলোচনার বিষয় কেন পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে এটা বিষয় না যে কিভাবে পশ্চিমাদের দাওয়ায় ডাকা উচিত আমার অন্যান্য কাছে এই বিষয়ে বলা আছে এর একটা হল ইসলাম সম্পর্কে ভুল ধারণা কিভাবে আপনি পশ্চিমাদের দাওয়ায় ডাকবেন সেটা অন্য ব্যাপার আজকের বিষয় এটা নয় কিভাবে দাওয়ায় ডাকতে হবে তবে মুসলমান হওয়ার কারণটা আমি বলছি আর আমি কোদালটাকে কোদালি বলছি আর বোন আপনি ঠিকই বলেছেন অন্য ধর্মের সমালোচনা করা উচিত না পবিত্র কূরণে সুরা আল আনামের একশো আট নম্বর আয়তে আছে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদের গালি দিও না কেননা তাহারা অজ্ঞানবশত আল্লাহকেও গালি দেবে পবিত্র কুরনে সুরা ইসরার একাশি এবং বিরাশি আয়তে উল্লেখ আছে যে অর্থাৎ সত্য আছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে কারণ ন্যাচারালি মিথ্যা বিলুপ্ত হবারই আপনি বলছিলেন যে আমি পশ্চিমা বিশ্বে সমালোচনা করছি আরো বিভিন্ন রকম কথা বলছি বোন সমালোচনা করা মানে আমি যেটা বলবো যে কোন প্রমাণ ছাড়া বলা আমি যা বলছি সেটা আমেরিকার পরিসংখ্যান তাই আমেরিকায় যখন আমেরিকার সমালোচনা করছে আর আমি তার উদ্ধৃতি দিছি, তাহলে আমাকে দোষ দিচ্ছেন কেন সমালোচনা করা মানে আমি যেটা মনে করি কোন একটা পয়েন্ট ধরে সেটাকে প্যাচানো যেটা পশ্চিমারাই বেশি করে আমি দুঃখিত আমি এটাকে খেলা বলছি কিন্তু আসলে এটা যুদ্ধ আমি কোদালকে কোদালি বলবো পশ্চিমারাও কোদালকে কোদাল বলে তারা খুব গর্বিত যে তারা স্পষ্টবাদী তারা বলে আমরা খুব সাহসী আমরা সত্যবাদী আলহামদুলিল্লাহ আর আমিও সত্যবাদী হয়তো মিথ্যে কখনো বেরোবে না সেটা আলাদা ব্যাপার তারা মিডিয়ায় দেখায় যে মেয়েদের ছোট করে দেখা হয় আর এই ব্যাপারে আমি লেকচার দিয়েছি পরিষ্কার করেছি তাহলে বল আমি যেটা করছি এফ রিপোর্ট থেকে বলছি সেটা কোনো মুসলমান লেখেনি লিখেছে পশ্চিমারাই ধর্ষণের যে পরিসংখ্যান দিয়েছি সেটা কোনো মুসলমান লেখেনি লিখেছে অমুসলিম পশ্চিমারা অবাধ যৌনাচার ব্যবচার সম্পর্কে আমি শুধু তাদের পরিসংখ্যান দিয়েছি আর যখন তাদেরও ভিত্তি দিচ্ছি তারা বলতে পারবো না যা কি সমালোচনা করছে কারণ কি জানেন আমি তাদের পরিসংখ্যান থেকেই বলছি যদি বলতাম হ্যাঁ মিস্টার আহমেদ আলী একথা বলেছেন তাহলে এই কথাটা পশ্চিমাদের বিরুদ্ধে বলা যায় আমি আহমেদ আলী বা সুলতান ভাইয়ের কথা বলছি না আমি তুলে ধরছি তাদের পরিসংখ্যান আর এজন্য আমি ব্যবহার করছি আমার হিকমা আপনি বললেন যে ধর্ষণের ঘটনা ঘটছে অন্যান্য দেশেও এগুলো রিপোর্ট করা হচ্ছে না আমি আপনার সাথে একমত না ধর্ষণ বেশি হয় পশ্চিমা দেশগুলোতে ওখানে রিপোর্ট করা হয় না এটা ওখানে খুবই সাধারণ ধর্ষণ এতই সাধারণ ঘটনা যে রিপোর্টিং করা হয় না পশ্চিমে কয়েকবার গিয়েছি ধর্ষণের কোনো কেসই দেখিনি এটা এতই সাধারণ এতই দৈনন্দিন ঘটনা যে রিপোর্টিং করা হয় না বল খবরের কাগজে ছোট্ট করে লেখা থাকে অন্য কোনো দেশে যদি ধর্ষণ হয় হেডলাইনে আসবে বলছি না যে এখানে ধর্ষণ হয় না ধর্ষণ পুরো পৃথিবীতেই হয় সব জায়গাতেই হয় মুসলিম দেশের কথা বলেন সেখানেও ধর্ষণ হয় যেসব মুসলিম দেশে ইসলামী সরিয়া মেনে চলা হয় না সেখানে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সেটা হল সৌদি আরব সবচেয়ে কম সেখানে ধর্ষণ হয় আমি বলছি না যে ধর্ষণ হয় না পৃথিবীর সব ক্ষত্রে কিছু কুলাঙ্গার থাকে তবে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ধর্ষণ ঘটে সেটা হল সৌদি আরবে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ডাকাতির ঘটনা ঘটে সৌদি আরবে হ্যাঁ অনেক মুসলিম দেশ আছে যারা ইসলাম অনুসরণ করে না তারা হলো নকল মুসলমান রিপোর্ট করা হলে অন্যান্য দেশে সেটা খবরের কাগজের হেডলাইন হয় কারণ ধর্ষণ হল একটা কলঙ্কিত ঘটনা আর আমেরিকায় এটা দৈনন্দিন জীবন যেমন একজন ডাক্তারের ঘটনা রোগী বললো তার যৌন রোগ আছে ডাক্তারও তারও আছে অবাক হবার কিছু নেই তারা আসলে নির্লজ্জ আমার কাছে তারা নির্লজ্জ তাদের কাছে এটা ঠিক তাই বোন আমি যখন সত্যি কথাটাই বলছি আমাকে বলতেই হবে আমি সবচেয়ে ভদ্রভাষায় বলেছি জনগণের সম্পত্তি তবে এটাই সত্যি লোকে হয়তো বলবে সমালোচনা করছি কিন্তু কোদালকে কোদালি বলবো আর এভাবে বলাটাই পশ্চিমারা বেশ পছন্দ করে আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্ন তাদের সমালোচনা করছি আসলে তাদের পরিসংখ্যানটাই বলছি যেমন কোরআন মানুষকে তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করো হিকমত সতপেশ দ্বারা আর তাহাদের সহিত তর্ক করো উত্তম পন্থায় আমাদের নবী খ্রিস্টানদের উদ্দেশ্যে বলেছেন কোরআন বলছে যদি কোনো খ্রিস্টানকে বলেন তোমরা সিপ করো না এসব থামাও এটা তোমার ভালোর জন্য খুব ভদ্রভাবেও যদি বলেন সে অবশ্যই কষ্ট পাবে তাহলে কোন মানুষকে মিথ্যে হতে মুক্ত করতে চাইলে যেভাবেই বলেন সে কষ্ট পাবেই কোনো খ্রিস্টানকে যদি বলেন তুমি যিশু খ্রিস্ট পূজা কেন করছো যদি কথাটা খুব সুন্দরভাবে বলেন তাহলেও সে কষ্ট পাবে তাই আমি বলবো সবচেয়ে ভদ্রভাবে যেটা গ্রহণযোগ্য তারপরও সে কষ্ট পাবেই এমন না যে আমি তাদের অপমান করার জন্য এইভাবে বলছি এখানে আমি পরিসংখ্যান দিচ্ছি এটা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর তৃতীয় প্রশ্ন হল কেন মুসলমান পন্ডিত আর বক্তারা শুধু মহিলাদের নিয়ে কথা বলেন মহিলাদের নিয়ে আয়াতগুলো উদ্ধতি দেন আর পুরুষদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিছুই বলেন না বোন আমার দেখা উচিত ইসলামী মেয়েদের অধিকার আর আমার লেকচার শুনে লোকজন প্রশ্ন করেছিল আমি কখন ইসলামী পুরুষের অধিকার নিয়ে বলব এই ক্যাসেটটা আমি বলেছি স্ত্রীর সাথে স্বামীর কিরকম ব্যবহার করা উচিত এমনকি আজকেও যদি আপনি শুনে থাকেন যখন হিজাব সম্পর্কে বলছিলাম ঠিক আপনার কথাটাই বলেছি সাধারণত মুসলমান বক্তারা মেয়েদের হিজাবের কথা বলে কিন্তু আল্লাহ প্রথমে বলছেন পুরুষের হিসাবে কথা তাই এই মানুষগুলো কেন এমন করছে তাদের জিজ্ঞাসা করুন আমি বলতে পারবো না আপনি যদি ইসলামের নিরপেক্ষ পথ আলহামদুল্লাহ দেখতে চান আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন আর সেখানে আপনি দেখবেন যে ইসলামী মেয়েদের অধিকারের মধ্যে আছে কিভাবে একজন স্বামী তার স্ত্রীর সাথে ব্যবহার করবে এরকম আরো অনেক অনেক পুরুষ আমার কথাগুলো পছন্দ করেনি আর তারা প্রশ্ন করেছিলেন কবে আমি ইসলামী পুরুষের অধিকার নিয়ে কথা বলব তাই বল আমি আগেও বলেছি आलहम्दुल्ला इसलम विश्वास साम्यवादे पुरुष और महिला मध्य तब साम्यवान मान एक रकम कि पुरुष और महिला समान क्योंकि एक ही रकम नहिला आध्यात्मिक अधिकार अधिकार अर्थनैतिक अधिकार कथा आईनगत अधिकार राजनैतिक अधिकार शिक्षार अधिकार आलहमदुल्ला बोझाते चेची आलहमदुल्लाह इसलम विश्व साम्यवाद पुरुष और नार मध्य साम्यवाद मान एक ही रकम नये পশ্চিমাদের সাথে তুলনা করেন আবারও পরিসংখ্যান দিচ্ছি তারা যা বলে সেটাই বলছি পশ্চিমা বিশ্ব যে মানব সভ্যতার কথা বলে সেটা ছদ্মবেশে ভেতরে লালন করে একটা শরীরকে শোষণ করা সম্মানের অবমাননা করা আরেকটি আত্মাকে বঞ্চিত করা পশ্চিমা সমাজ আসলে মহিলাদের অধিকার দেবার কথা বলে তাদেরকে নামিয়ে দিয়েছে উপপত্নির স্তরে রক্ষিতার স্তরে তারা সমাজের কিছু প্রজাপতি যারা আসলে আনন্দ পিয়াসি আর সেক্স মার্কেটিয়ারদের হাতের খেলনা ছাড়া কিছুই নয় এদের পাবেন আর্ট অ্যান্ড কালচারের রঙিন পর্দার সামনে আর পেছনে পশ্চিমা বিশ্ব মেয়েদের অধিকার দেওয়ার কথা বলে আরো নিচে নামিয়ে দিয়েছে তারা বলে ও মেয়েদের অধিকার রক্ষা করতে হবে কি করছে তারা আপনারা অনেকেই হয়তো সেখানে গেছেন এই সব কিছুই হচ্ছে সেখানে আর্ট অ্যান্ড কালচারের নামে রঙিন একটা পর্দা তার পেছনে কি হচ্ছে তা জানেন না তারা সব বদলাতে চায় যদি পুরুষরা পারে তাহলে মহিলারা কেন পারবে না পুরুষ এবং মহিলারা আলাদা তাদের কাজ করতে পারে পুরুষরা পারে না আমি বলতে পারি না যে এখন থেকে আমি সন্তান জন্ম দেব আমি এটা না আমি তো আলাদা আর আপনি কি জানেন ইসলামে আমি কয়েকটা উদাহরণও দিয়েছিলাম আমার লেকচারে ইসলামে বাবা মায়ের প্রতি ভালোবাসা ও সাহচর্যের ব্যাপারে আমাদের প্রিয় নবী বলেছেন সহি আট নম্বর খন্ডে বুক অব আদে অধ্যায় দুই হাদিস নম্বর দুইয়ে এক লোক নবীজির কাছে সে প্রশ্ন করলো এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি সাহচর্য আর ভালোবাসা দেব কাকে নবীজি বললেন তোমার মাকে লোকটি বলল এরপর কাকে নবীজি বললেন তোমার মাকে লোকটি আবার প্রশ্ন করলো এরপর কাকে দেব। নবীজি তৃতীয়বারও বললেন তোমার মাকে লোকটি আবার প্রশ্ন করলো এরপর কাকে দেবো চতুর্থবারে নবীজি বললেন তোমার বাবাকে তার মানে পঁচাত্তর পার্সেন্ট ভালোবাসার শাহাচার্য অর্থাৎ তিন চতুর্থাংশ ভালোবাসার শাহাচার্য দাবিদার মা বাকি পঁচিশ পার্সেন্ট চার ভাগের এক ভাগের দাবিদার হলেন বাবা এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল মা পাচ্ছেন সিলভার মেডেল মা পাচ্ছেন ব্রোঞ্জ মেডেলটাও বাবাকে শুধুমাত্র একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে আর এগুলা ইসলাম মানুষকে শেখায় এগুলোই নবীজি আমাদের শিখিয়েছেন এখন আমি বলতে পারবো না যে ও মাকে দেওয়া হচ্ছে ফার্স্ট ছিল কিন্তু যদি কোশ্চিন পেপারটা ভালোভাবে দেখেন সেখানে দশটা প্রশ্ন ছিল প্রত্যেকটাতে দশ নম্বর এক নম্বর প্রশ্নের উত্তরে যার এ সে দশের মধ্যে নয় পেয়েছে তাহলে এ দশে নয় পেয়েছে আর বি সে পেয়েছে দশে সাত তাহলে এক নম্বর প্রশ্নে এ বিএর থেকে সুবিধাজনক অবস্থানে আছে দুই নম্বর প্রশ্নে বি দশের মধ্যে নয় পেল আর এ পেল সাত দুই নম্বর প্রশ্নে বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে বাকি আটটা প্রশ্নের উত্তর দুজনেই দশে আট পেল তাহলে সব মিলিয়ে যদি যোগ করেন দুজনে একশোতে আশি পেল দুজনেই সমান তবে এক নম্বর প্রশ্নে এ বি এর থেকে একটু ভালো অবস্থানে ছিল দুই নম্বর প্রশ্নে বি এর থেকে ভালো অবস্থানে ছিল তাহলে পুরুষ আর মহিলা সমান কিন্তু তারা এক নয় ধরুন আমার বাড়িতে ডাকাত আসলো ডাকাতি করতে আমি কিন্তু না আমি বিশ্বাস করি মেয়েদের সমান অধিকার সবার সমান অধিকার আমি আমার স্ত্রী আর বোনকে বলবো না তোমরা গিয়ে মারামারি করো আল্লাহ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলছে আল্লাহ পুরুষকে বেশি শারীরিক শক্তি দিয়েছেন তাহলে শারীরিক শক্তির দিক থেকে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে তাই সে মহিলাদের রক্ষা করবে তাহলে শক্তির বেলায় পুরুষ এগিয়ে আছে আর যে উদাহরণটা দিয়েছিলাম সাহচর্যের কথা বলে মা বাবার চেয়ে অনেক বেশি সম্মান পাচ্ছেন তাই কিছু কিছু ব্যাপারে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে আর কিছু কিছু ব্যাপারে মহিলার সুবিধাজনক অবস্থানে আছে সব মিলিয়ে পুরুষ আর মহিলা সমান আর আপনি ঠিক বলেছেন বোন যে আপনি ইসলামের শিক্ষা গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো অনুসারীদেরকে দিয়ে ইসলামকে বিচার করবেন না যদি করতে চান আমাদের প্রিয়বি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা দিয়ে বিচার করুন তাহলে আপনি যেটা করতে পারেন বললেন যে স্বামীর কর্তব্য এর উপর ইসলামের কোনো বই নেই পুরুষের কি করা উচিত ইনশাল্লাহ আপনি রিসার্চ করুন তারপর আপনি লেকচার দেবেন আলহামদুল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন আর আপনি অনেক ভালো কাজ করতে পারবেন কারণ আপনি রিভার্ট রিভার্ট লেকচার দিলে বেশি প্রভাব পড়বে আলহামদুলিল্লাহ তাহলে ব্যাপারটা এই আমি একমত সব জায়গায় কিছু কুলাঙ্গার থাকে আমরা যেটা করব আমরা ভালো গুলো বেছে নেব আর পৃথিবীতে ভালো মানুষ আছেন আলহামদুলিল্লাহ তারা তুলনামূলকভাবে অনেক সৎ সৎ মানুষগুলোর দৃষ্টান্ত আমরা তুলে ধরব এবং তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে চান আপনি বললেন যে লোকজন বক্তারা শুধু বলেন মেয়েদের এটা করা উচিত ওটা করা উচিত আমি অনুরোধ করব। আমার ক্যাসেট গুলো দেখলে ইনশাল্লাহ আপনার ধারণা বদলে যাবে আশা করিটা আমি ফরিদা আমি একটা প্রশ্ন করতে চাই এতক্ষণে আপনার লেকচার শুনছিলাম আর আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল আমি আপনাকে প্রশ্নটা করছি এই জন্য যে আমি একজন মা আমার ছেলে মেয়েদের বড় করতে হবে আপনি পড়াশোনায় খুব ভালো ছিলেন ডাক্তারি পাশ করেছেন আর এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছেন আপনার মতো সন্তান আপনার মতো মানুষ পৃথিবীতে আরো প্রয়োজন তাই আপনার বাবা মা আপনার মতো সন্তানকে কিভাবে বড় করেছিলেন আমি এ ব্যাপারে আপনার কাছ থেকে কিছু উপদেশ চাইবো। যাতে আমার মতো মায়েরা উপকৃত হতে পারে ধন্যবাদ বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন উনি আমার লেকচার শুনেছেন জানেন যে আমি একজন ডাক্তার তাই আমার বাবা মা সম্পর্কে জানতে চাইলেন আর ডাক্তার আলভি শুরুতে ঠিক কথায় বলেছিলেন যদি এই পৃথিবীতে আল্লাহ সবান তালার পরে কাউকে ধন্যবাদ দিতে হয় তিনি হলেন আমার মা তবে আমার বাবা এবং পরিবারের অন্য সবাইও আমার স্ত্রী সহ আলহামদুল্লাহ আমরা সবাই দাওয়ায় নিয়োজিত আমার পরিবারের সবাই লোকে আমাকে প্রশ্ন করে তারা এভাবে বলে যে আপনার পরিবারের সবাই এরকম এটা তো আসলে একটা ফ্যামিলি প্ল্যানিং তারা বলে আমি বলি যে আমি পঞ্চম সন্তান বাবা মায়ের যদি তারা ফ্যামিলি প্ল্যানিং করতেন তাহলে আমি এখানে থাকতাম না ভেবেছিলাম তিনি হয়তো প্রশ্নটা বোঝাচ্ছেন আলহামদুল্লাহ সেরকম কিছু ছিল না আমি পঞ্চম সন্তান আলহামদুল্লাহ লোকে ভাবে যে বেশি ছেলে মেয়ে থাকা ভালো না তবে আলহামদুল্লাহ এটাও ভালো হতে পারে এটা নির্ভর করে কিভাবে তাদের বড় করছেন তাদের মানুষ করছেন আর আমিও বলবো আমার বাবা মা আলহামদুল্লাহ তারা আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন তারা আমার উপর কোন ব্যাপারে কখনো জোর কাটাননি যে এটা মানো ধর্ম মানুষ আলহামদুলিল্লাহ আমার বাবা মা যথেষ্ট ধার্মিক আলহামদুলিল্লাহ তারা আমার উপর কখনো জোর করেননি আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন তবে তারা সবসময় কোরআন ও সুন্না মেনে চলেছেন আলহামদুলিল্লাহ যেহেতু আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখেছি কোরআন আর সুননা মেনে চলতে আলহামদুলিল্লাহ মানুষ তার বাবা মায়ের কাছ থেকেই শেখে তবে সবসময় এমটা হয় না আমরা ইতিহাস থেকে জানি যে নবীদের সন্তানেরাও কুপথে যেতে পারেন এটা আসলে আল্লাহ সুবাহ তাল্লার ইচ্ছা ছাড়া হয় না আল্লাহ সুবানুতালার ইচ্ছাই সবচেয়ে বেশি দরকার বাবা মায়ের সাহায্যও দরকার আর এর একটা কারণ হচ্ছে পবিত্র খো কুরআনে সুরা আল ইমরানের একশো ষাট নম্বর এত উল্লেখ আছে আল্লাহ সাহায্য করিলে কেউ তোমাদের হারাতে পারিবে না যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করিবে আল্লাহ সাহায্য না করিলে কেউ সাহায্য করতে পারবে না তাই মুমিনগড় নির্ভর করুক আল্লাহ সুবাহ তাল্লার উপর আমার বাবা মা নির্ভর করেছিলেন আল্লাহ সোহান তালার উপর তারা আমাকে ডাক্তার বানানোর জন্য অনেক টাকা খরচ করেছেন আর আমার মা চাইতেন তার ছেলে হবে সবচেয়ে শিরা ডাক্তার তিনি চাইতেন আমি যেন ক্রিস বার্নার্ডের মতো হই যিনি প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশন করেছিলেন সাউথ আফ্রিকার ডাক্তার মা তার সঙ্গে দেখাও করেছিলেন তিনি এটাই চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমিও ডাক্তার হতে চেয়েছিলাম আর আমি এই পেশাটা বেছে নিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আর আসলে তাই আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি যে এক কথাই বললে মানুষের সেবা করার জন্য ডাক্তারই সবচেয়ে ভালো পেশা ভালো পেশাগুলোর একটা তাই আমি ডাক্তার হয়েছিলাম আর আমার বাবাও একজন ডাক্তার ছিলেন একজন সাইকিয়াটিস্ট আর এভাবে আলহামদুলিল্লাহ আমি ডাক্তার হয়েছিলাম তবে পরবর্তীতে শেখ দিদাতের উৎসাহে আমি দাওয়ায় যোগ দিলাম তখন আবিষ্কার করলাম যে আমার রোগীদের শারীরিক অসুখের বদলে আধ্যাত্মিক অসুখ সারিয়ে অনেক বেশি তৃপ্তি পাচ্ছি আমি অনেক বেশি তৃপ্তি পৃথিবীতে হাজার হাজার ডাক্তার আছেন তাদের অনেকে বিনামূল্যে চিকিৎসা করছেন আমিও তাদের মতই হব তাই সেই সময় ঠিক করলাম যে আমি ডাক্তারি ছেড়ে দিয়ে পুরোপুরি দায়ী হয়ে যাবো আর তখন আমার বাবা মা আমাকে সাপোর্ট দিলেন তারা হয়তো বলতে পারতেন আমরা তোমার পেছনে এত টাকা খরচ করেছি তোমার উপর আমাদের অনেক আশা ছিল ইত্যাদি এখন তুমি ডাক্তারি ছেড়ে দেবে সাড়ে বছর ডাক্তারে আর এখন আলহামদুল্লাহ আমার বাবা মা বললেন কোন সমস্যা নেই তুমি পথে যাও এটা আল্লাহর পথ আলহামদুলিল্লাহ जिज्ञे कर डाक्त पैसा धे दी तुम्हें कि चाहो शेख अहमेदीदा मत हई ना कि क्रिस बार्णाड तो उत्तर चाहिए दूटी हाओ तब ए जिज्ञेस कर चाहो दायी हई शेख अहमेदीदा मत जा, जा, जा, जा तुम्हें चाहो हई क्रिस बार्नाडी शेख आहमेदीदा मत एक दायर जो हजार्ट क्रिस बार्नाड छाड़ते अल्लाम तबा मार सपोर्ट करवा फैमिल सपोर्ट खूब बसि दरकार देत्रे सतान के बड़ करते हैं बेपारे लेकिन शिशुम शिशुद्लम मा हम शिश्र सा शिक्षक और प्रथम बीता मायर देवा मायर उचित सतान के दे कुरान कुरान प्रथम बोर अपना सन्तान जीवन शेष दिन पर्त संगी थे আর আমার বাবা মা আরবি ভাষার গুরুত্ব বুঝেছিলেন যে এই ভাষা শেখা দরকার আর আমার লেকচারও বলেছি যে আরবি ভাষা জানা থাকলে পবিত্র কোরআন সহজে বোঝা যায় যদি আপনার সন্তানকে আরবি ভাষা শেখান তাহলে তারা সহজে পবিত্র কোরআন বুঝতে পারবেন আর একটা কথা যদি কেউ আল্লাহর পথে চেষ্টা করে থাকে যদি আপনি চেষ্টা করেন আল্লাহ সোয়ান তালার পথে আল্লাহ পবিত্র কোরণে সুরহান কাবুতের উনসত্তর নম্বর রাতে বলছেন যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদের আমার পথে চালিত করব তাই আপনি आगेकार दिन इतिहास আমরা টার্গেট করতাম অবিশ্বাসীদের অবিশ্বাসীদের নেতাদের আর আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে মুসলিম উম্মার অবস্থা হল জনসংখ্যার দিক থেকে বলতে গেলে পৃথিবীতে প্রায় প্রতি চারজনের মধ্যেই একজন একজন মুসলমান আর প্রতি তিনটি দেশের মধ্যে একটি মুসলিম দেশ তাই আমি মনে করি যে বর্তমানে আমাদের যেটার অভাব সেটা হলো একটা নেতৃত্ব মুসলিম উম্মার জন্য এ কথা বলা কি ঠিক হবে আমাদের উচিত এখন বিভিন্ন দেশের নেতাদের টার্গেট করা ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আলহামদুল্লাহ ইসলাম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আর ওনার কথা অনুযায়ী পঁচিশ মুসলমান প্রতি জনে একজন আর তিনটি দেশের মধ্যে একটি দেশ মুসলিম দেশ তবে আমাদের কোন নেতা নেই আর আমাদের মুসলিম দেশ থেকে মুসলমান নেতাদের টার্গেট করা উচিত কিনা আমি আপনার সঙ্গে একমত ভাই এমনকি কুফান নেতাদেরও টার্গেট করা যাবে আমি আপনার সঙ্গে একমত যে আমাদের একজন নেতা প্রয়োজন ইসলাম লিডারশিপে বিশ্বাস করে ইসলাম বিশ্বাস করে খিলাফাতে দুর্ভাগ্যজনকভাবে আমাদের খিলাফত বিলুপ্ত হয়ে গেছে শেষ যেটা ছিল তুরস্কে আবার সেই পশ্চিমা দায় আবার আসা উচিত উচিত ইসলাম খিলাফাতে বিশ্বাস করে আর আমাদের খলিফা থাকা উচিত বেশ কিছু মানুষ তাদের সাধ্যমত চেষ্টা চালাচ্ছে খিলাফাতকে আবার নতুন করে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সব তে আল্লাহ তাদের শক্তি আর হেদায়ত দিন আর তারা তাদের কাজ করে যাচ্ছে অনেকেই বিভিন্ন দেশের নেতাদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে বিশেষ করে মুসলিম দেশগুলোতে তারা সাধ্যমতো চেষ্টা করছে আমরা বলে আর আমাদের নেতা খুঁজে বের করতে হবে একজন ভালো নেতা যিনি কোরআন সুননা মেনে চলেন দুর্ভাগ্যজনকভাবে আজকের দিনে মুসলমান দেশগুলোর বেশিরভাগ নেতারায় বেশিরভাগই তারা কোরআন এবং সুননা মেনে কাজ করেন না মানুষ তাই কে হবেন সে নেতা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য একজন নেতা পাঠাবেন আর একই সাথে আমরাও মুসলিম উম্মার জন্য নেতা খুঁজতে থাকবো যখনই কোন মুসলিম নেতা আসেন অমুসলিমরা তাকে ছোট করার চেষ্টা করে তারা তাদের মতোই কাজ করছে তাই আমরাও আমাদের জন্য নেতা খুঁজতে থাকবো এমনকি কোরআনের অন্য নির্দেশ মানতে পারি খুব ফার নেতাদেরকেও টার্গেট করতে পারি দুটো কাজে একসাথে করতে পারি আমি আপনার সঙ্গে একমত যে নেতা দরকার এই মুসলিম উম্মার জন্য ডাকির নায়ককে এই জ্ঞান গর্ভ আলোচনার জন্য অনেক ধন্যবাদ আমরা জানলাম ইসলাম কি শেখায় আর ইসলামের সেবার জন্য আমাদের দায়িত্ব আর কর্তব্যগুলো কি আসুন আমরা সবাই তাকে অভিনন্দন জানাই